الحمد لله والسلام على سيدنا محمد الله আলহামদুল্লাহ মোহামে لحكمهم شاهدين এবং স্মরণ করুন দাউদ এবং সুলাইমানকে যখন তারা সম্পর্কে বিচার করছিলেন তাতে রাত্রিগালে কিছু লোকের মেশ মেষে করেছিল এবং তাদের বিচার সম্পর্কে যারা ছিল কৃষক তার ছিল কৃষি খামার আরেকজন সে ছিল রাখাল তার ছিল বেশ কিছু ছাগল এবং ভেড়া এক রাতের ঘটনা ভেড়ার মালিক তার খোয়ার বা দরজা বন্ধ করতে ভুলে গেল ফলে গভীর রাতে ভেড়াগুলো বের হয়ে আসলো এবং ইচ্ছা সেই কৃষকের জমিতে ঘুরে বেড়াল ফসল নষ্ট ইত্তাবি ইত্যাদি ফসল ভক্ষণ করল প্রচুর ফসল নষ্ট হলো পরদিন সকালে কৃষক উঠে যখন দেখল ফসলের কাছে ভেড়ার মালিক ভেড়াগুলোকে দিয়ে দিবে কৃষককে ক্ষতিপূরণ হিসেবে। কারণ যেহেতু সেই ভেড়াগুলোকে ঠিকমতো দেখে রাখতে পারেনি কাজেই এই ক্ষতির দায়ভার বহন করা তার উপরেই পৌঁছাবে কাজেই দাউদ আলাহিসের রায় ছিল কৃষকের পক্ষে যে তার ফসলের ক্ষতিপূরণ হিসেবে ভেড়াগুলোর মালিকানা সে লাভ করবে সুলাইমন আলাহিসাম তিনি এ সময় আদালত কক্ষের বাইরে ছিলেন এবং তিনি যখন দুজন ব্যক্তিকে একটা বিচারের পরে সেখান থেকে বের হয়ে আসতে দেখলেন তিনি তার কাছে জানতে চাইলেন যে কি বিষয়ে বিচার ছিল বিচারের রায় কি হয়েছে ইত্যাদি পিতার রায় শোনার পর সুলাইমনুলাম দুইজন ব্যক্তিকে নিয়ে আবার আসলেন দাউদুল্লাহ ইসলামের দরকারে এবং তার পিতাকে বললেন যে তার নিজের একটি রায় আছে যদি তিনি অনুমতি দেন তাহলে তিনি এটা প্রকাশ করতে ইচ্ছুক সেই ভেড়াগুলোর মাধ্যমে উপকৃত হবে ভেড়াগুলোর দুধ দহন করবে এবং সেগুলোকে নিজের কাজে সে ব্যবহার করবে আর এই সময়ের মধ্যে ভেড়ার মালিক সে কৃষকের ফসল যে ফসলের ক্ষতি হয়েছে সেটাকে আবাদ করবে যতক্ষণ না পূর্বের অবস্থায় ফিরে আসে এটা কোরআনে বলেন অতঃপর আমি সুলাইমানকে ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম সুতরাং বিচার হচ্ছে এমন একটা বিষয় যেখানে শুধুমাত্র আইন বিধি বিধিনিষেধ বিধিবিধান এটা জানা যথেষ্ট নয় বরং আইন কিভাবে প্রয়োগ করতে হবে সঠিক প্রয়োগ ক্ষমতা থাকা এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় জ্ঞান একই থাকা সত্ত্বেও ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মানুষের উপলব্ধিগত এবং বিবেচনাগত পার্থক্যের কারণে রায়ের অনেক পার্থক্য হয় কাজেই এটা যেন আমরা কখনো মনে না করি যে দাউদ্দলা কি সরিয়ার বিধান জানতেন না না এরকম নয় অবশ্যই তিনি জানতেন আল্লাহ সহকে এবং সুলান আলাহিসাম উভয়কেই সরিয়ার সঠিক জ্ঞান এবং বুঝ দান করেছেন আল্লাহ কোরআনে নিজেই এটা স্পষ্ট করে বলেছেন আমি তাদের উভয়কে দাউদ এবং সুলাইমানকে প্রজ্ঞা এবং জ্ঞান ইলম এবং হিক্মা দান করেছিলাম কাজে আলাহ উভয়কে ন্যায় বিচারের সামর্থ্য দিয়েছেন তবে পার্থক্য এটাই ঘটলো যে ওই বিশেষ পরিস্থিতিটিকে উপলব্ধি করার ক্ষমতা ওই সময় আল্লাহ সুমত সুলাইমান আল্লাহামকেই প্রদান করেছেন কিন্তু এটা বলা যাবে না যে দাউদ দাউদামের রায় বে ইনসাফ পূর্ণ বা ছিল না এরকম নয় বরং সুলাইমের শিক্ষক কে ছিলেন সুলামের শিক্ষক ছিলেন তার পিতা একদিকে নবী এবং তিনি হচ্ছেন জ্ঞান লাভ করেছেন হয়তো কখনো কখনো তিনি পিতার থেকেও বেশি ভালো রায় দিতেন কিন্তু আল্লাহ সুমত কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন উভয়কে তিনি সইয়ার সঠিক জ্ঞান এবং আইন প্রয়োগ করার যে সামর্থ্য এটা দান করেছেন এবং আগের কথাটিকেই আমরা পুনরাবৃত্তি করছি যে আইন জানলেই ভালো বিচারক হওয়া যায় না যদি তাই হতো তাহলে পড়াশোনা করল ফিকা হাদিস মুখস্থ করল আর সবাই ভালো বিচারক হয়ে যেত কিন্তু যখন কোন একজন ব্যক্তি সঠিক প্রয়োগ না জানবে তখনই সে ভালো বিচারক হতে পারবে না কাজেই আইনের সঠিক বুঝ এবং তার প্রয়োগিক ক্ষমতা এদের আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত এবং এটা আমরা দেখতে পাই তাদের মধ্যেও কেউ কেউ একে অপরের থেকে বিচারের ক্ষমতায় ভালো ছিলেন উদাহরণস্বরূপে আমরা বলতে পারি আলী নালীবাজানহ তিনি কাজী বা ন্যায় হিসেবে অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন এবং খলিফা অমর ইবনুল খাত্তার রাজেতুল্লাহ এ কারণে তার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইতেন তিনি আজিদ উহকে কাজী বা বিচারক হিসেবেও নিয়োগ দিয়েছিলেন আরেকটি বিচারের কথা এখন আমরা জানব জাউুল্লাহ সাল্লামের কাছে আরেকটি বিচার এসেছিল যেটা আমরা সহিখারিতে দেখতে পাই এবং ঘটনাটি ঘটেছিল দুইজন মহিলা সম্পর্কে তারা পেশায় ছিল মেষ পালক এবং তারা দুইজনে ছিল মা দুই মহিলা দুই সন্তানকে নিয়ে দুই সন্তানকে নিয়ে আর মেষের সেই পাল এটা নিয়ে বের হলো। এরপর তারা নিজেদের বাচ্চাকে এক স্থানে রেখে কাজে ব্যস্ত হয়ে গেল হয়তো তারা কোনো বিষয় কথা বলছিল অথবা যে কোনো কাজে ব্যস্ত ছিল অমনোযোগী ছিল বাচ্চাদের প্রতি এরকম সময় একটি নেকড়ে এসে শিশুদের একজনকে খেয়ে ফেলল যখন তারা ফিরে এসে দেখলো দুই শিশুর একজন নিহত হয়েছে জীবিত শিশু এটা আমার বাচ্চা কাতিক কোনো ধরনের মীমাংসায় পৌঁছাতে না পেরে তারা দাউদুল্লাহামের কাছে বিচারের জন্য আসলো দাউদুল্লাহিসাম উভয়ের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং রায় দিলেন এটা মহিলাদের মধ্যে যে বড় বয়োজ্যেষ্ঠ বার্তাটি সেই পাবে রায় হয়ে গেল আদালত থেকে যখন তারা বের হয়ে আসছেন আবার আগের মতো সুলামান্লাম তাদের কাছে শুনলেন ঘটনা সম্পর্কে এবং বিচারের রায় কি হয়েছে জানতে চাইলেন তারা জানালেন বললেন কি রায় এসেছে সুলাইমান্লাম বললেন বার্তাটি কি আমার কাছে দাও আর একটা ছুরি নিয়ে আসো হয়ে গেল যেহেতু ঘটনার আকস্মিকতায় যেভাবে সুলাইমান ইসলাম ছুরিয়ে আনতে বললেন এবং এই বিষয়টা মনে হচ্ছিল যেন তিনি এখনই করবেন কনিষ্ঠ মহিলাটি চিৎকার করে উঠল এবং অনুরোধ করে বললো না না এমন কাজ কখনো করবেন না সে প্রয়োজনে সেই মুহূর্তে বলতে শুরু করলো বাচ্চা আমার না বাচ্চা বড়জনকেই দেন কিন্তু যেন বাচ্চাকে আপনি করেন। ক্ষতি করেন সুল্লাম বাচ্চাটিকে ছুরি দিয়ে কাটার কথা বলে তিনি মহিলাদেরকে চমকি দিতে যাচ্ছিলেন তাদেরকে ভয় পাইয়ে যাচ্ছিলেন এবং এর মাধ্যমে তিনি যাচাই করে নিলেন কে প্রকৃত মা কারণ তিনি জানতেন প্রকৃত মা কখনোই সন্তানের মৃত্যু যাতনা সহ্য করতে পারবে না সন্তানের বিরোধযাতনা সহ্য করতে পারবে কিন্তু সন্তান মরে যাক এটা কখনো সে সহ্য করতে পারবে না যে কোন মূল্য সে চাইবে সন্তানকে বাঁচাতে কাজে তিনি যখন প্রতিক্রিয়া দেখলেন কেঁদে উঠেছেন এবং এরপরও চাইছেন বাচ্চার জীবন বুঝতে পারলেন এই রায় হয়ে গেল তিনি ছোট মহিলাটিকে বাচ্চাটিকে দিয়ে দিলেন বলেছেন দাউদের উত্তরাধিকারী হয়েছে বা ওয়ারিস হয়েছে উত্তরাধিকার হয়েছেন তার জ্ঞান লাভ করার মাধ্যমে সুতরাং জ্ঞান এমন একটা বিষয় যেটা পাওয়া আমাদেরকে সম্পদশালী করতে পারে আমাদেরকে গর্বিত করতে পারে যার তুলনা করা যায় অর্থ সম্পত্তির সাথে আমরা অনেক সময় কোনো বিষয়ে জ্ঞান অর্জন করলে কিংবা কোনো বস্তুগত সম্পদ লাভ করলে এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব নিজের দিকে নিতে চাই কোনো একটা ছোট সাফল্যের জন্য আমরা আমাদেরই পরিশ্রমকে কৃতিত্ব দেই আমরা বলতে শুরু করি আমরা কঠোর পরিশ্রম করেছি এই জন্যই তো সফল হয়েছি পড়াশোনায় ভালো ফল হলে নিজের অধ্যয়নকে বা পরিশ্রমকে আমরা কৃতিত্ব দিই অথচ প্রকৃত বাস্তবতা হচ্ছে যে কোনো ব্যাপারে আমাদের সাফল্যের সত্যিকারের কারণ হচ্ছে আল্লাহ মহাম্মতাল্লা রহমত এবং মেহরবানি আল্লাহর অনুগ্রহ আল্লাহ দেওয়া সুযোগ এবং সক্ষমতা তাও ফিক আল্লাহ চেয়েছেন বলেই আমি সাফল্য পাই আল্লাহ তাও তাফিক দেন বলেই আমি কঠোর পরিশ্রম করতে পারি তিনি ইচ্ছা করলে আমাদেরকে তখন ইচ্ছা থাকা সত্ত্বেও পরিশ্রম আমাদের পক্ষে সম্ভব হতো না সাফল্য পাওয়া সম্ভব হতো না কাজেই জ্ঞান বলুন অর্থ বলুন স্বাস্থ্য বলুন সম্পদ যাই বলুন না কেন সবকিছুই আল্লাহ মহাম্মত আল্লাহর দান তার দয়া এবং মেহরবাণী আমরা যদি দাউদ এবং সুলাইমান দিকে তাকাই আমরা দেখতে পাবো তাদের সময়ে তাদের থেকে জ্ঞানী কেউ ছিলেন না বা তাদের থেকে প্রজ্ঞাবান আর কেউ ছিলেন না কিন্তু আল্লাহ সুহাম তাল্লা তিনি কি বলছেন তিনি বলছেন তিনি দাউদ এবং সুলেমান আলাইসালামকে এগুলো দান করেছেন প্রজ্ঞা দান করেছেন ইল দান করেছেন এবং তারাও আমরা দেখতে পাই আল্লাহ সুহামতাল্লাহ দুজন সম্মানিত নবী তারাও এই কৃতিত্বকে আল্লাহ সুহামতাল্লাহর দিকে আরোপ করেছেন কখনো বলেননি এগুলো আমাদের অর্জন তারা বলেছেন যিনি তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদেরকে মনোনীত করেছেন আমাদেরকে নির্বাচিত করেছেন এভাবে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমস্ত কাজে শকর এবং সবর কৃতজ্ঞতা এবং ধৈর্য শুক্রিয়া জ্ঞাপন করা এটা অনেক বড় একটি ইবাদত ইমাম ইবনুল কাই ইম তার একটি বই আছে যার বাংলা অনুবাদ আমরা বলতে পারি এই দুটি হচ্ছে তিনি কৃতজ্ঞতা এবং সবর এই দুইটিকে পাখির দুটি তার সঙ্গে তুলনা করেছেন সবর অনেক বড় একটি ইবাদত তেমনি ভাবে সুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করাও মোমিনের জীবনে এই দুটি বিষয়ের গুরুত্ব অনেক বেশি একদম প্রকৃত মোমিনের জীবনে যখন ভালো কিছু ঘটে তখন তিনি আল্লাহর কাছে এর জন্য সুখী আদায় করেন আবার যখন কষ্টকর কোন বিষয় আসে তখন তিনি এর জন্য সবর করেন ধৈর্য ধারণ করেন সুলাইম আল্লাহাম উত্তরাধিকারীর সূত্রে তিনি নৌদকে লাভ করলেন এবং রাজত্ব পেলেন যেটা দাউদ্দলা ছিল তিনিও পিতার ন্যায় একটি সুবিশাল সাম্রাজ্যের অধিকারী হলেন কিন্তু কখনো তিনি এগুলো অর্জন করা বা ধরে রাখা বা এই দু বিষয়গুলোর পেছনে ছোটেননি পরীক্ষা করেছেন ঠিক তেমনি ভাবে সুলাইমান আলাহিসাল্লামকে আল্লাহ কিছু পরীক্ষা করলেন আল্লাহ সুবাহ কোরআন একটি ঘটনা আমাদের সামনে বর্ণনা করে বলছেন যখন তার সামনে অপরান্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হলো তখন সে বলল আমি তো আমার সম্পদের মহবতে গেছে এগুলোকে হাত দিয়ে আঘাত করতে থাকলো বা হাত বোলাতে থাকলো সে তাদের পা এবং গলদেশে হাত চালাতে লাগলো ছিল এরকম যে সুলেমুল্লাহ ইসলাম তার সৈন্যবাহিনীদের সৈন্যবাহিনীর যে ঘোরা যেগুলিকে যুদ্ধে ব্যবহার করা হয় জিহাদে ব্যবহার করা হয় সেগুলোকে তার সামনে প্রদর্শনী করা হচ্ছিল দেখানো হচ্ছিল এবং তিনি সাথে পর্যবেক্ষণ করছিলেন ঘোরাগুলোকে দেখছিলেন আসরের পার হয়ে কথা এমনকি সূর্য অস্ত গিয়ে মাগদ্বীপের সময় চলে আসলে তখন তার স্মরণ হল তিনি বলে উঠলেন হায় অফসোস আমি তো আমার রবের স্মরণে বিস্তৃত হয়ে সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি এমনকি সূর্যও ডুবে গেছে পরবর্তী আয়তে বলা হয়েছে অতঃপর সুলাইমান ঘোরাগুলোকে ডেকে পাঠালেন এবং তাদের পা এবং কাজের উপরে হাত চালাতে লাগলেন এখন এখানে আমরা এটাকে অনুবাদ করেছি এভাবে যে তাদের পা এবং কাজের উপরে হাত চালাতে লাগলেন কোথাও কোথাও অনুবাদ করা হয়েছে হাত দিয়ে আঘাত করলেন কোথাও অনুবাদ হয়েছে হাত বুলাতে থাকলে ইত্যাদি কারণ এই বিষয়টি স্পষ্ট নয় সুলাইমুল্লাহ ইসলাম সেই ঘোড়াগুলোর উপরে কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন দুইটি মত রয়েছে যদিও বা সেগুলো ব্যক্তিগত বা একক মতামত এবং এগুলোকে সম্পৃক্ত করার জন্য কোনো বিশুদ্ধ হাদিস বা দলিল প্রমাণে যে কোনো একটা সত্য অথবা দুইটাই ভুল একটি মত হচ্ছে এটা যেহেতু ঘোরাগুলো ছিল জিহাদের ঘোড়া কাজেই তিনি সেই ঘোরাগুলোর উপরে হাত বুলিয়ে দিলেন আরেকটি মত হচ্ছে তিনি ক্ষুব্ধ হলেন কারণ এই ঘোরাগুলোর দিকে মনোযোগ দিতে গিয়ে তার সবাদ ছুটে গেছে কাজেই তিনি ঘোরাগুলোর পা এবং ঘাড় বিচ্ছিন্ন করলেন কেটে ফেললেন কাজেই দুই মতের মধ্যে প্রথম মতটাকেই অধিক গ্রহণযোগ্য বলে মনে হয় যদিও বা কোনটাকে একেবারে নিশ্চিত বলে গ্রহণ করার কোন সুযোগ নেই তবে যেহেতু কুরআ বিষয়টিকে বর্ণনা করা হয়েছে অবশ্যই আমাদের নিশ্চিত বলে বিশ্বাস করতে হবে শুধুমাত্র প্রমাণ কোন মতামতকে আমরা সেভাবে বিশ্বাস করতে পারি না যেভাবে তার এই বিষয়টি স্মরণ হলো একই রকম একটি পরীক্ষা রাসুল্লাহামকে করা হয়েছিল একটি যুদ্ধে আল্লাহ রসুলাম যুদ্ধরত থাকার কারণে তার আসরের সালাদ ছুটে যায় এবং পরবর্তীতে তিনি বলেছিলেন আল্লাহ কাফির ধ্বংস করুন তারা আমাদেরকে এই সালাত থেকে সরিয়ে রেখেছে এবং এই ঘটনা থেকে অনেক উলামা তারা মতামত বের করেছেন ফতোয়া দিয়েছেন এবং তারা বলেছেন যে যুদ্ধক্ষেত্রে সালাতুল খাউফ বা ভয়ের সালাত সুযোগ থাকলে তা পরে নিতে হবে আর যদি যুদ্ধের পরিস্থিতি এতটাই কঠিন হয় সালাদ আদায়ের সুযোগ না থাকে তবে পরবর্তীতে যখনই সুযোগ হবে তখনই সময়ের সুযোগ মতো এটাকে আদায় করে নিতে হবে এবং এই হুকুম তারা হাদিসের এই ঘটনার আলোকেই বের করেছেন আরো একটি পরীক্ষা আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপরে একটি নিষ্প্রাণ দেহ অতঃপর অনুতা সহকারে সে আল্লাহর দিকে ফিরে এলো এই বিষয়ে একটি বিশুদ্ধ হাদিস রয়েছে যেটা এই আয়াতের বক্তব্যকে ব্যাখ্যা করে হাদিসটি রয়েছে এবং সহিমান তিনি জানিয়েছেন তিনি একবার ইচ্ছা করলেন যে তিনি সেই রাতে তার সত্তর জন স্ত্রী তাদের সঙ্গে সজ্জায় যাবেন এই নিয়তে এর ফলে যে সন্তানগুলো জন্ম নিবে প্রত্যেক সন্তান সন্তান আল্লাহ রাস্তায় অশ্বারোহী হবেন মুজাহিদ হবেন সুলাইম আলাহিসাম এই কথা ইচ্ছাকে প্রকাশ করলেন কিন্তু তিনি ইনশা আল্লাহ এই কথাটি বলতে ভুলে গেলেন সে সময় তার সহকারী বা কাছে থাকা এক ব্যক্তি তিনি বললেন ইনসা আল্লাহ করলেন অপরিণত মৃত সন্তান যেটাকে আলাহ সোহামতাল্লাহ বলছেন আমি সিংহাসন রেখে দিলাম একটি দেহ এটা ছিল সুলাইম আলাহিসামের প্রতি একটি পরীক্ষা আলাহ সুহামতাল্লাহ এভাবে সুলাইমানকে পরীক্ষা করলেন সুতরাং ইনসা আল্লাহ বলার এই পরীক্ষাটা আল্লাহ এমনভাবে ভাবে নিলেন যেন পরবর্তীতে যা কিছু করা হয় সেগুলো ক্ষেত্রে অবশ্যই ইনসা আল্লাহ এর মাধ্যমে আমরা শিক্ষা পেলাম যে ভবিষ্যতে যেকোন কিছু করার ব্যাপারে বলার ব্যাপারে অবশ্যই আমাদের ইনশা আল্লাহ বলা জরুরি কেননা আল্লাহর ইচ্ছা ইচ্ছাব্যতীত আমাদের যতই সামর্থ্য থাকুক না কেন কোনো কিছুই করা সম্ভব নয় সাইদান সাইম আল্লাহ ইসলাম তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তবা করলেন ফিরিয়ে এলেন এবং তৌবা করার পরে দেখুন আলাহ সুহাম কিভাবে আরো তার নিয়ামত তার জন্য বাড়িয়ে দিলেন তৌবা করার পরে সুলাইম আল্লাহ সুলাইমান বলল হে আমার রব আমাকে মাফ করুন এবং এমন সাম্রাজ্য আমাকে দান করুন যা আমার পরে আর কেউ পাবে না নিশ্চয়ই আপনিই হচ্ছেন মহান দাতা সুল আলাহিসাম একটি বিশাল সাম্রাজ্যের জন্য দোয়া করছেন এবং এমন সাম্রাজ্য যেটা তার পরে আর কেউ লাভ করবে না এককভাবে ইউনিক সাম্রাজ্য যেটা আর কারো হবে না কি জন্য সুলাইমান্লাম এত বড় রাজ্য যাচ্ছেন রাজ্য ক্ষমতার লোভে ক্ষমতার জন্য না বরং তিনি এটা চেয়েছেন তার মুজা হিসেবে এই রাজত্বই হবে তার মজিজা এমন রাজত্ব যা কাউকে দেওয়া হয়নি আবার কাউকে দেওয়া হবে না প্রত্যেক নবী তাদের ক্ষেত্রে আলাহ সুবাহ বিশেষ কিছু মুজিজা দিয়ে থাকেন স্বতন্ত্রাম তিনি চাইলেন তাকে যেন একটা রাজত্ব দেওয়া হয় মজিজা হিসেবে এবং আমরা বাস্তবেই দেখতে পাই আমাদের আলোচনায় সামনে ফুটে উঠবে সত্যিই সেটা ছিল এক মহা মুজিজা। তার রাজত্ব তার সাম্রাজ্য ছিল এক এবং অদ্বিতীয় সুলাইম আলামের দোয়া আল্লাহ সুবাহ তখন আমি বাতাসকে তার অনুগত করে দিলাম যা তার হুকুমে অবাধে প্রবাহিত হতো যেখানে সে পৌঁছাতে চাইত পৌঁছাত ব্যাখ্যা করার আগে আমরা আরেকটি আয় দেখতে পাই যেখানে আল্লাহ বলছেন সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন এবং বলেছিলেন হে লোকসকল আমাকে উড়ন্ত পক্ষী ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সবকিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব সুলাইম এখানে বলছেন আমাকে সবকিছু সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব সবকিছু বলতে যা বোঝানো হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ বায়ু প্রবাহকে সুলাইমের জন্য অনুগত করে দিয়েছিলেন বায়ু প্রবাহ বা বাতাসের মাধ্যমে তিনি এক মাসের দূরত্বকে নিয়ন্ত্রণ করতে পারতেন বাতাসের মাধ্যমে তিনি সফর করতে পারতেন ভ্রমণ করতে পারতেন আল্লাহ মহম্মা বলেন আর কিছু শয়তানকেও আমি তার অধীন করে দিলাম যারা ছিল প্রাসাদ নির্মাণকারী এবং ডুবুরি শিনদের বলছেন যাদেরকে তিনি সুলাইমানের জন্য বসীভূত করে দিয়েছিলেন এই জিনেরা সুলাইমান সুলাইমানকে সুলাইমানকে মান্য করতো আল্লাহ সুহাম তাল্লাহ আদেশে এবং সুলাইম্লাম যেমন আদেশ করতেন তারা সেই ধরনের কাজ করত। তাদের মধ্যে কেউ ছিল সমুদ্রে ডুবুরি আবার কেউ কেউ তার জন্য প্রাসাদ বিভিন্ন স্থাপত্য ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নির্মাণ করতো একের পর এক নিয়ামত আল্লাহ সুহামতাল্লাহ সুলাইমকে উড়ন্ত পাখির ভাষাও শিক্ষা দিয়েছেন আরেকটি আয় থেকে আমরা জানতে পারি সুলাইমন আলাহাল্লামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন এমনকি পিপড়ের ভাষা আরেকটি আয় আমরা দেখতে পাই আল্লাহ সুহাম্মালামকে একটি ঝর্ণা দিয়েছেন এমন ঝর্ণা যেখানে গলিত পিতল প্রবাহিত হতো আমরা একটি খনির সাথে তুলনা করতে পারি পিতলের খনি এবং এই গলিত পিতলকে ঠান্ডা করে তিনি যেকোনো আকার দিতে পারতেন যেকোনো কাজে ব্যবহার করতে পারতেন আল্লাহ কোরআানে বলেছেন আমি তার জন্য গলিত তামার এক ধরণা প্রবাহিত করেছিলাম কতক জিন তার সামনে কাজ করত তার পালন করতে আদেশে তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাবো يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور ترى <تصفيق> سليمانه إرادة হাউল সদৃশ্য বৃহদাকার পাত্র এবং চুল্লির উপরে বিশাল বিশাল স্থাপিত পাতিল বা ডেগ নির্মাণ করত আল্লাহ বলছেন হে দাওদের পরিবার কৃতজ্ঞতা সহকারে তোমরা আমল করে যাও কাজ করে যাও আমার বান্ধবদের মধ্যে অল্প সংখ্যকের শেষ অংশে একটি মহাগুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটি ভাই আলাস মহাতলা বলেছেন এ মালু অর্থাৎ আমল করে যাও আমরা অনেক সময় শুধুমাত্র মৌখিক প্রকাশ আলহামদুলিল্লাহ এদেরটুকু বলা কি শকর বা কৃতজ্ঞতা প্রকাশের সর্বোচ্চ মাত্রা হিসেবে ধরে নি আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ সুবাহ বলেন শুধুমাত্র মুখে নয় বরং কাজের মাধ্যমে আমলের মাধ্যমে কৃতজ্ঞতাকে প্রকাশ করতে হবে শুধুমাত্র মুখে নিয়ামতের শকর করা যথেষ্ট নয় বরং আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে প্রকৃত অর্থে কৃতজ্ঞতাকে প্রকাশ করা হয়ে থাকে এই জন্যই আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে খুব অল্প সংখ্যকই হচ্ছে কৃতজ্ঞ এবারে আমরা কথা বলতে যাচ্ছি সুলাইম আলাহিসামের জন্য আল্লাহ সুবাহ জিনদেরকে তার অনুগত করে দিয়েছিলেন সেই প্রসঙ্গে জিন শয়তানদেরকে অনুগত করে দিয়েছিলেন সেই প্রসঙ্গে তিনি একদিন সালাদ আদায়রত অবস্থায় ছিলেন ফজরে সালাদ আদায় করছিলেন এবং তার পেছনে হাদিসের বর্ণনা খুদ্রী তিনি ছিলেন তিনি বলেন আমিও তার পেছনে সালাতে শরিক ছিলাম কিন্তু রাসুল আসলাম যখন কিরাত পড়ছিলেন কিরাতগুলো জড়িয়ে যাচ্ছিল সালাদ শেষ করার পরে রাসুলাম তিনি বললেন আজকে সালাতে ইবলিস সে আমার মনোযোগ নষ্ট করে দিছিল। তোমরা যদি তা দেখতে পারত তাহলে বুঝতে পারত এমনকি আমি তার টুটিকে চেপে ধরেছিলাম সালাতের মধ্যে বারবার হাত সামনের দিকে সালা শেষ হওয়ার পর বলেন এমনকি আমি হাত দিয়ে তাকে ধরে ফেললাম টুটি চেপে ধরলাম এমনকি তার মুখ থেকে লালা পর্যন্ত বেরিয়ে আসে আমি আমার বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীতে তার শিথিলতা পর্যন্ত অনুভব করি রাসুল সাল্লাম এরপরে বলছেন এবং তখন আমার ভাই সুলাইমানের দুয়ার কথা যদি আমার মনে না হতো তাহলে এমন ভাবে সেই ইবল শৈতানকে মসজিদের খুঁটিরা মদিনার ছেলে মেয়েরা করতোমানের দোয়ার সুলাইম যখন আল্লাহ সুহাম তাল্লাপে দোয়া করে বলেছিলেন হে আমার রব আমাকে ক্ষমা করে দাও এবং এমন রাজত্ব দান করো যা আমার পরে আর কেউ পাবে না সেই সুবিশাল রাজত্বের একটি অংশ সুলাইম্লামের দোয়া কবুল করে আল্লাহ সুবাহ জিন এবং শয়তানকে একক একটা কাজেজা যা নির্দিষ্ট এটা যখন তার মনে পড়ল যে এই বিষয়টা শুধুমাত্র সুলাইমান্লামের জন্য নির্দিষ্ট ছিল তখন তিনি সেই শয়তানকে অবমানিত করে সেখান থেকে তাড়িয়ে দিলেন সুলাইমান আল্লাহামের একটি দোয়া সম্পর্কে আমরা জানলাম তার সেই রাজত্বের সম্পর্কে এবং আরো বেশ কিছু দোয়া সাল্লাইম আলাহিসের রয়েছে মোট তিনটি বিষয় সাল্লাম দোয়া করছিলেন বলেন সুলাই পুনর্নির কিন্তু তিনটির মধ্যে দুইটিকে আল্লাহ তার জন্য কবুল করেছেন রাসুল্লাহ সাল্লাহাম বলছেন যে আশাগুলি তৃতীয়টা আল্লাহ আমলের জন্য কবুল করে নেবেন প্রথমত এক নম্বরে চেয়েছিলেন এমন ফয়সলা বা বিচার করার ক্ষমতা সেই বিচারের সাথে মিলে যাবে পারবেন তিনি আল্লাহর কাছে এমন এক রাজত্ব পাওয়ার আবেদন করেছেন যে রাজত্ব তার পর আর কাউকে দেওয়া হবে না আল্লাহ এটাও তাকে দান করেছেন তিন নম্বরে সুলামান আল্লাহ সুবাহ দোয়া করেছিলেন যে কোন ব্যক্তি যদি এই মাসিজুল মাইতুল আদায় করে সেপাপ হয়ে যায় যেমনটি আল্লাহ আমাদেরকেও দান করবেন আমাদের জন্য আল্লাহ আল্লাহ এটা কবুল করবেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মাস্তিদুল সেখানে সলাত আদায়ের মর্যাদা এবং সলাৎ আদায়ের মাধ্যমে নিষ্পাপ হয়ে যাওয়ার বিষয়ে দুইজন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন সুলাইমান করেছেন এবং রাসুল্লাহাম বলেছেন আশা করি আল্লাহ আমাদেরকে এটা দান করবেন অর্থাৎ তিনিও এই বিষয়ের জন্য দোয়া করেছেন। আলেমগণ তারা বলে থাকেন যদি কোনোমাত্র যদি কোন ব্যক্তি শুধুমাত্র মসজিদুল আকসাতে সালাত আদায়ের উদ্দেশ্যেই তার ঘর থেকে বের হয় এবং সেখানে যদি কোনো ব্যক্তি মসজিদুল আকসাতে সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘর থেকে বের হয় এবং সেখানে গিয়ে একনিষ্ঠ ভাবে মাত্র দুই রেখাত সালাত আদায় করে তাহলে সে যখন মসজিদের দরজা দিয়ে বের হবে তার অবস্থা এমন হবে যেমন নিষ্প ছিল সে মাতৃগর্ভ থেকে বের হওয়ার সময় আল্লাহ আমরা দোয়া করি যেন তিনি আমাদেরকে আকসাতে আকসতে আদায় করার তৌফিক দান করেন এবং যেন তিনি ইহুদি সন্ত্রাসীদের হাত থেকে ইসলামের এই তৃতীয় পবিত্র স্থানটিকে মুক্ত করে আবার মুসলিমদের হাতে প্রদান করেন উম্মতে মোহাম্মদের কাছে সমর্পণ করেন আল্লাহামতাল সুরা নামলের একটি অংশে সুলাইমানের কিছু ঘটনাকে উল্লেখ করেছেন বলেন। সুলাইমানের সামনে সমবেত করা হয়েছিল তার বাহিনীকে জিন মানুষ এবং পাখিদের আর তাদেরকে কুচকাওয়াজ করানো হলো এখানে উল্লেখিত আরবি শব্দটি হচ্ছে হুসিরা হুঁশিরা অর্থ যেখানে সবাইকে একত্রিত করা হয় জামায়াত করা হয় এই জন্য আমরা দেখতে পাই বিচার দিবসকে বলা হয়ে থাকে কারণ সেখানে বিভিন্ন সময়ের বিভিন্ন যুগের সমস্ত মানব সন্তানদেরকে জিন এবং মানুষদেরকে সেখানে একত্রিত করা হবে বিচারের জন্য সুলাম সাল্লাম এরকম একটি জায়গায় একটি বিশাল প্রান্তরে তার সেনাবাহিনীকে একত্র করলেন এবং এই আয়ের থেকে আমরা আরো দেখতে পাচ্ছি সেই সেনাবাহিনী সদস্য ছিল কারা একদিকে মানুষ জিন এবং পাখিদেরও একটি বিশেষ বাহিনী ছিল চিন্তা করে দেখুন সেই সেনাবাহিনীর কথা আল্লাহ সুবাহ তার এই সৃষ্টিগুলোকে সুলাইমান করে দিয়েছিলেন সুলাইমানের জন্য নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন এমন ভাবে যা তার পূর্বে ছিল সম্পূর্ণ দিন জাতি বা তাদের মধ্যে একটা অংশ আল্লাহব আলাম যে সম্পূর্ণ দিন জাতি সেখানে ছিল নাকি তাদের একটা অংশ আল্লাহ সুবাহ তাকে দান করেছিলেন এবং আল্লাহ আল্লাহ দিয়েছিলেন পাখিদের একটা বিশেষ ইউনিট আল্লাহ আলাম তিনি জানেন যুদ্ধে বাকিদের ভূমিকা কি ছিল তবে সেই বিষয় সম্পর্কে জমায়েত সম্পর্কে বলেছেন ফাহুম এই কথা বলার অর্থ হচ্ছে সুলাইমান ইসলামের বাহিনী ছিল বিশাল সুবিশাল হিউজ নাম্বার কয়েক লক্ষ সৈন্য নিয়ে গঠিত কাজেই তাদেরকে সামরিকভাবে সজ্জিত করা শৃঙ্খলা রক্ষা করা এর জন্য অবশ্যই দায়িত্বশীল কিছু নিরাপত্তা কর্মীর প্রয়োজন খুব সম্ভবত পাখিদের দায়িত্ব ছিল তারা যেন খেয়াল করতে পারে যে কোনো সদস্য যেন অনুপস্থিত না থাকে বা না পড়ে এই তদারকির দায়িত্বগুলো সমুদ্রের মতো এই সুবিশাল সেনা বাহিনী নিয়ে সুল্লাই মাল্লাম যখন অগ্রসর হচ্ছিলেন তিনি পথ চলতে চলতে একটি উপত্যকা এসে পৌঁছিলেন যে উপত্যকার নাম হচ্ছে পিঁপড়ার উপত্যকা যেই উপত্যকা পরিবেশটিতে ছিল পিপরা দ্বারা আল্লাহ সুবাহ তালা সেই উপত্যকাটিকে কোরআনে উল্লেখ করেছেন আল ওয়াদি আল নামল নামে যারা অর্থ দাঁড়ায় পিপড়ার উপত্যকা কারণ সেখানে প্রচুর পিপড়ার বসতি ছিল সুলাইম আলাহ ইসলাম তিনি এই বিষয়টা জানতেন না যেটা হচ্ছে পিপরাদের উপত্যকা তাদের বসতি তিনি অজ্ঞাত সালে তার এই সুবিশাল বাহিনী এমন সময় একটি ক্ষুদ্র পিপরা দিগন্তের দিকে তাকিয়ে এই সুলাইমান ইসলামের সুবিশাল বাহিনীকে মার্চ করে আসতে দেখল সেই পিপরাটি প্রথম যে দেখল এই বাহিনীকে একবার চিন্তা করুন যে এই ধরনের একটা বিশাল জনসমাবেশ যেখানে শুধু মানুষ নয় জিন এবং পাখিদের ঝাঁক রয়েছে এরা যখন একত্রিত হয়ে লক্ষ লক্ষ লোক একত্রিত তারা অগ্রসর হচ্ছে সে ক্ষুদ্র পিঁপড়ার কি প্রতিক্রিয়া হতে পারে সে যখন দেখলো এই বাহিনী এগিয়ে আসছে অগ্রসর হচ্ছে তাদের যে উপত্যকা সেই উপত্যকার দিকে স্বাভাবিক প্রথম প্রতিক্রিয়া হচ্ছে পালাও পালানো বিপদ থেকে পালাও কিন্তু আশ্চর্যজনকভাবে এই পিঁপড়াটির কিছু ভিন্ন প্রতিক্রিয়া ছিল এই প্রতিক্রিয়া ছিল না যে আমি আর বেঁচে যাবো সুহান আল্লাহ এই বিষয়টির মধ্যে আমাদের জন্য রয়েছে একটি গভীর শিক্ষা। তিনি পবিত্র ক্ষুদ্র একটি বিষয়ও কোন কারণ ছাড়া উল্লেখ করেননি বরং প্রত্যেকটি বিষয়ের মধ্যে আমাদের জন্য রয়েছে শিক্ষা এবং গাইডেন্স আল্লাহ সুবাহ তাল্লাহ যে এই পিপড়া আলোচনা করেছেন এর মধ্যেও রয়েছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা এই পিঁপড়াটির মধ্যে এমন কিছু বিষয় ছিল যা বর্তমানে মুসলিমদের মধ্যে অনেকের মধ্যেই নেই সেই পিঁপড়াটি জানত যদি সে একা পালিয়ে যায় সে টিকে থাকতে পারবে না কারণ সে একটি উম্মাহ জাতির অংশ এককভাবে সেই পিঁপড়ার টিকে থাকা এটা নির্ভর করে তার জাতির টিকে থাকার উপরে কারণ তার জাতি যদি ধ্বংস হয়ে যায় তার ব্যক্তিগত অবস্থানের কোনো মূল্য নেই কোনো ভিত্তি নেই সে একা টিকে থাকতে পারবে না এই বিষয়টি বর্তমানে প্রত্যেক মুসলিমের অনুধাবন করা উচিত একা টিকে থাকবো সেই পিঁপড়াটির যে বোধ ছিল সেটা যদি কোন মুসলিমেরও না থাকে বুঝতে হবে মানুষ হিসেবে সে মৃত যদিও বা শারীরিক সে জীবিত পিপরাটি সুলাইম আসলাম এবং তার সেনাবাহিনীদেরকে দেখে তার করল একা পালিয়ে গেল না বরং সে বলল হে পিঁপড়া সকল তোমরা তোমাদের নিজ নিজ ঘরে প্রবেশ করো আল্লাহ বিষয়টিকে কুরান্নে বর্ণনা করে বলেছেন যখন তারা পিপিলিকা অধ্যুষিত একটি উপত্যকায় গিয়ে পৌঁছালো তখন এক পিপড়া বলল হে পিপলিকার দল তোমরা তোমাদের নিজ নিজ ঘরে প্রবেশ করো নইলে সুলাইমান এবং তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে পিঁপড়ার এই ঘটনা থেকে আমরা আরো কিছু লক্ষণীয় বিষয় শিক্ষা আমরা দেখতে পাই যে পিঁপড়া সম্পর্কে আমরা এই উদাহরণ থেকে দেখতে পাচ্ছি যে পিপরা এমন একটি প্রাণী যারা খুবই পরিশ্রমী এমন একটি সৃষ্টি যারা খুবই পরিশ্রমী এবং কখনোই স্বার্থপরতা পূর্ণ আচরণ এই আল্লাহর সৃষ্টিটি করে না কখনোই না পিপড়া যখন কোন একটি খাদ্য খুঁজে পায় খাদ্যের একটি ছুট্র দানাও যদি হয় সে দৌড়ে গিয়ে তার দলের বাকিদেরকে খবর দেয় এবং সবাই মিলে এসে একত্রে কাজ করে সেই খাদ্যগুলোকে নিয়ে তারা সঞ্চয় করে রাখে ভবিষ্যতের বিষয়গুলো পিপড়া চিন্তা করে শীতের সময় যখন তারা বের হতে পারবে না খাদ্য কোথায় পাবে সেই কথা ভেবে তারা সব সময় পরিশ্রম করে এবং সব সবসময় তারা একতাবদ্ধ একত্রে কাজ করতে পছন্দ করে এটাই হচ্ছে পিঁপড়াদের সেই ঘটনা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা জাতির প্রতি আমাদের যে দায়িত্ব সেটা পালন করা একতাবদ্ধভাবে সবাইকে নিয়ে বেঁচে থাকার কথা করা সেই পিঁপড়াটি অজুবাদ খুঁজে পেয়েছিল এবং বলছিল যে তাদের অজ্ঞাত কারণে অজ্ঞাত তারা লক্ষ্য করছে না এই কারণে তারা তোমাদেরকে পিছিয়ে ফেলবে হত্যা এটা হচ্ছে সব খারাপ একটা ঘটনা যা করতে পারে পিপরার পুরো জাতি সুলাইমানের বাহিনী যখন মার্চ করে যাবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে তারা প্রত্যেকে মারা যাবে যদি কি হয় তারা নিজেদের ঘরে প্রবেশ না করে এরপরেও পিপড়াটি সুলাইমান আল্লাহ সাল্লামের জন্য একটি এক্সকিউজ বা অভিবাদ খুঁজছিল একটি কারণ খুঁজছিল সে বলছিল ফাহুম অর্থাৎ তাদের অজ্ঞাত সারি নয় পিপড়াটি এটা বলেনি যে সুলাইমানের বাহিনী ইচ্ছা করে তাদেরকে হত্যা করছে বরং সে বলেছে যদিও এটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন এরপরও সেই পিঁপড়া তার এমন ছিল যদি আমরা মৃত্যুবরণ করি আমরা সুলাইমানকে দোষ না এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের দেওয়া যায় সেটা আমরা খুঁজতে থাকি অথচ আমাদের উচিত ছিল তার দোষারোপ না করে কেন সে এমন করলো সেই কারণগুলো খুঁজা আমরা সত্তরটা কারণ খুঁজি দোষ দেওয়ার জন্য দোষ থেকে তার জন্য কোন একটা অজুহাত সুলাইম আলাইসালাম পিপড়ের ভাষা বুঝতে পারতেন এই নিয়ামত আলাদাকে দিয়েছেন কাদের এই পিপরাটির কথা তিনি শুনতে পেলেন অন্য বাকি সমস্ত পিপড়াদের উদ্দেশ্য করে দেওয়া পিপড়ার এই বক্তব্য শুনে সুলাইম আলাহিসাম মুজকি হাসলেন সুলাইম আল্লাহামের কৃতজ্ঞতা প্রকাশ করলেন সুক্রিয়া জ্ঞাপন করলেন এবং তিনি হেসে ফেললেন আল্লাহ কুরানে বলছেন তার কথা শুনে সুলাইমনাম মুসকি হাসলেন এবং বললেন হে আমার রব হে আমার পালন কর্তা তুমি আমাকে সামর্থ্য দাও যেন আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে এবং আমার পিতা মাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দনীয় নেক আমল সৎ কাজ করতে পারি পূজন্নি অনকানমত কলকি অন্নতলিদি অন অম সহ অন অম সহ এবং আমাকে তোমার অনুগ্রহে তোমার নেক বান্দাদের মধ্যে সলেহীনদের মধ্যে অন্তর্ভুক্ত করেন আমরা উম্মা হিসাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মহম্মদ সাল্লাহামের উমা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণকাই অনুসরণকারী এই কথার অর্থ হচ্ছে আগে যত নবির এসেছেন আমরা তাদেরও পবিত্র কুরান এবং হাদিস হচ্ছে আমাদের উৎস পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত বিভিন্ন নবিরাসুলদের ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি কিন্তু এর বাইরে নবিরাসুলদের নিয়ে প্রচলিত যে সমস্ত কাল্পনিক কেচ্ছা কাহিনী মিথ্যা ঘটনা যা তাদের দিকে আরোপ করা হয় নিঃসন্দেহে তারা সে সমস্ত থেকে পবিত্র সেগুলোকে আমরা বর্জন করি আল্লাহ কুরআনে আমাদেরকে পূর্বের নবীদের দিয়ে কাহিনীগুলো জানিয়ে দিচ্ছেন দাউদ সুলাইমান সুলাইমানুদ সাল আলহাম তাদের শিক্ষাগুলো আমাদের সামনে আল্লাহ উপস্থাপন করেছেন এবং এ কারণে আমরা তাদের শিক্ষাগুলোকেও অনুসরণ করি যেমন আমরা দেখতে পাই আস্লা সাল্লাহাম হজে থাকাকালীন সময়ে তিনি একবার বললেন তোমরা ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও কারণ তোমরা রয়েছে তোমাদের পিতা ইব্রাহিমের থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তের জায়গা সেখানে তোমরা দাঁড়িয়ে আছো দোয়া সেখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ অনুসরণীয় আদর্শ এবং সুন্হা পাই সেটা কি সেটা হচ্ছে যখনই আমরা রাজা সুভাষ কোন গুরুত্বপূর্ণ নিয়ামত লাভ করি হতে পারে সেটা ধন কিংবা বিশেষ ইলম জ্ঞান যে কোনো কিছু আমাদের উচিত সর্বদা সেই জন্য আল্লাহ আল্লাহ সুপ্রিয়া আদায় করার প্রশংসা করা এবং সেই নিয়ামতগুলোকে কাজে লাগিয়ে যখন আমরা ভালো কিছু অর্জন করি প্রথম কাজ হওয়া উচিত এক নম্বরে আল্লাহ প্রশংসা কৃতজ্ঞতা আদায় করা উদাহরণস্বরূপ মনে করুন আপনি কোন একটি পরীক্ষায় সফল হয়েছেন ভালো গ্রেড পেয়েছেন উত্তীর্ণ হয়েছেন স্বাভাবিক এক্সপ্রেশন আমরা দেখি যে পরীক্ষার ফল প্রকাশের পরে আমরা আনন্দে চিৎকারতে চামেচি লাফালাফি এই সমস্ত বিষয়গুলো আমরা করে থাকি প্রথম রিয়াকশন আমাদের হওয়া উচিত আল্লাহর প্রশংসা আদায় করা অথবা যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আপনার ব্যবসায় হয়তো লাভ হলো। তখন অনেকের মধ্যে প্রথম এক্সপ্রেশন এরকম আসে যে আমি তো খুবই চতুরতার সাথে কাজগুলোকে আঞ্জাম দিয়েছিলাম আমি খুবই দক্ষ একজন ব্যবসায়ী চালাক ব্যবসায়ী না এরকম হওয়া উচিত নয় বরং প্রথম ক্ষেত্রে আমাদের উচিত আল্লাহ আল্লাহর কাছে এর জন্য কৃতজ্ঞতা এবং প্রশংসা আদায় করা যদি আল্লাহ মোহাম্মত আল্লাহ আমাদেরকে কোন ইম দান করে থাকেন যে ইলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাকি মানুষদের উপকার হচ্ছে এই জন্য আমাদের উচিত আল্লাহ সুক্রিয় আদায় করা আল্লাহ যদি আমাদেরকে ধন সম্পত্তি দিয়ে থাকেন যেটা দিয়ে আপনি সাদা কাতে পারছেন গরিব মানুষকে সাহায্য করতে পারছেন দিনের খেদমত করতে পারছেন এই জন্য আমাদের উচিত আল্লাহ সহ মহাম্মতালার কাছে প্রশংসা করা কারণ এই নিয়ামতগুলো তিনি দান করছেন এ কারণে তার কাছেই এর জন্য সর্বদা আমাদের সুক্রিয়া আদায় করা উচিত এবং এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা এটা হচ্ছে সর্বনিম্ন কৃতজ্ঞতার যে প্রকাশ তা সুলাইম আলাই তিনি আলোসুমতালের কাছে সুক্রিয় আদায় করলেন তিনি দোয়া করলেন দোয়া করে বললেন হে আমার রব তুমি আমাকে সেই সামর্থ্য দাও যেন আমি তোমার এই কৃতজ্ঞতা পর্যন্ত প্রকাশ করতে পারি যা তুমি আমার আমাকে এবং আমার পিতামাতাকে দান করেছো এবং যেন আমি তোমার পছন্দনীয় আমল করতে পারি নেক কাজ করতে পারি এবং তুমি আমাকে তোমার নিজের অনুগ্রহের মাধ্যমে তোমার নেক বা তাদের মধ্যে সলহীনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও যেখানে সুলাইম্লাম তার সমস্ত রাজত্ব তার এই বিশেষ মজিজা শক্তি ক্ষমতা এগুলোকে ব্যবহার করেছেন দিনের জন্য ইসলামের দিকে আহ্বান করার জন্য সেই ঘটনা সম্পর্কে আলোচনা মন্ত্রালে কোরআনে বলেছেন সুলাইমান পাখিদের খোঁজখবর নিলেন তারপরেও জিজ্ঞাসা করলেন কি হল হুদহুদকে দেখছি না কেন নাকি সে অনুপস্থিত হুদহুদ এক বিশেষ ধরনের প্রজাতির পাখি পরবর্তীতে আমরা এটাকে শুধুমাত্র পাখি হিসেবেই বর্ণনা করব হুদহুদ নাম হয়তো না উল্লেখ করা যেতে পারে সুলাইম আল্লাহাম যে ঘটনাটি ঘটছিল সেটা হচ্ছে তার সমস্ত সৈন্যবাহিনীকে তিনি একত্রিত করেছেন জমায়েত করেছেন এবং পর্যবেক্ষণ করছেন মনিটর করছেন। তার সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল হাজার হাজার মিলিয়নও হতে পারে অর্থাৎ দশ লক্ষ হতে পারে এক কথায় বিশাল বিশাল জমায়াত আল্লাহ কুরানিটাকে বলেছেন ফাহুম ইউজাউন। কিন্তু সেই সু বিশাল সেনাবাহিনীর মধ্যে মাত্র একটি পাখির অনুপস্থিতি সুহান সুলাইমান্লাম ধরে ফেললেন এই ঘটনাটি দায়িত্বশীল ব্যক্তিদের জন্য নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সুলাম আলাম তিনি একজন রাজা তিনি ইচ্ছে করলে এই বিলাস বৈভাবে প্রাসাদে আরামে সময় কাটাতে পারতেন এই কাজগুলো তদারকির জন্য বাকি মানুষদের উপরে দায়িত্ব অর্পণ করে দিয়ে বসে থাকতে পারতেন কিন্তু তিনি তা করেননি বরং তিনি নিজে সরাসরি যুদ্ধের ময়দানে এসে উপস্থিত হয়েছেন তার সেনাবাহিনীকে জমায়াত করেছেন পর্যবেক্ষণ করছেন শুধু তাই নয় সেখানে সামান্যমাত্র একটি পাখির অনুপস্থিতি এটাকেও তিনি ধরে ফেললেন অনেকগুলো পাখির মধ্যে একটি কাজে এই ঘটনাটা সেই সমস্ত মানুষদের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যারা কোন দায়িত্ব লাভ করেন যারা কোন নেতৃত্ব স্থানীয় পদে থাকেন অধীনস্থদের প্রতি নেতাদের দায়িত্ব এই ঘটনার দ্বারা উপলব্ধি করা যায় হুদুদকে খুঁজে না পেয়ে তাকে অনুপস্থিত পেয়ে সুলাইমান ইসলাম কি বলেছিলেন তিনি বলেন আজীব নৌ আজিদ অউল অহল বিশু্প আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব যদি না সে উপযুক্ত কারণ প্রদর্শন করতে পারে হুদুদ অনুপস্থিত সুলাইম বললেন আমি তাকে কঠিন শাস্তি দিব কারণ যদি সে তার এই অনুপস্থিত থাকার জন্য কোন যুক্তিসম্মত কারণ প্রদর্শন করতে না পারে তার কঠিন শাস্তি হচ্ছে কি তাকে হত্যা করা এখন এখানে একটা বিষয় লক্ষণীয় যে কেন সুলাইমান এত কঠোরতা অবলম্বন করছেন অনুপস্থিতির কারণে হত্যা কারণ হচ্ছে সে পরিস্থিতির গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে যে পরিস্থিতি সেই পরিস্থিতির মাত্রা অনুসারে আইনকানুন প্রয়োগ করা হয়ে থাকে সোলাম বলেন নাই যে আমি পাখিটাকে ছেড়ে দেব বা বলেননি যে সামান্য কোন শাস্তি দেব বরং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা পর্যন্ত বলছেন কারণ হচ্ছে এখানে আমরা এমন একটি সমাবেশ নিয়ে কথা বলছি যখন যুদ্ধের জন্য সেনাবাহিনীকে একত্রিত করা হয়েছে সামরিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি কি এই বিষয়টা যদি আমরা আল্লাহ রাসুল সাল্লাহামের জীবনী বা সিরাহার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারব রাসুল্লাহ সাল্লাসাল্লাম যখন জিহাজের ময়দানে যেতেন তখন সব ধরনের নিয়মকানুন আইন এটা ছিল খুবই কড়া এবং কঠোর কারণ পরিস্থিতি। সামরিক নির্দেশনা। করা মদিনার ক্ষেত্রে শহরের মধ্যে এটা থেকে যুদ্ধের ময়দানে প্রদত্ত নির্দেশনা সবসময় ভিন্ন ছিল যেমন একটি উদাহরণ শেখ আনোয়ার তিনি উল্লেখ করেছেন তিনি বলেন তাবুকের যুদ্ধের সময় রসউল সাল্লাহাম তিনি বললেন ঘোষণা করে জানিয়ে দিলেন শুধুমাত্র যে সমস্ত ব্যক্তিদের ভালো বাহন আছে ভালো শক্তিশালী বাহনের মালিক যারা সেই সমস্ত ব্যক্তিদের উচিত হবে আমাদের সাথে যাওয়া কারণ তাবুকের যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করতে হলে বিশাল মরুভূমি দুর্গম পথ পাড়ি দিয়ে ক্রমাগত চলতে হবে এবং সম্পূর্ণ এই সময়ে রুক্ষ অঞ্চল পাড়ি দিয়ে যাওয়ার জন্য নিঃসন্দেহে শক্তিশালী বাহন প্রয়োজন গাধি তিনি বললেন যাদের উট শক্তিশালী সামর্থ্যবান এই রকম ছাড়া যেন অন্য কোনো বাহন নিয়ে কেউ এসো কারণ যদি কারো উট দুর্বল হয় সে নিজেও যেমন বিপদে পড়বে ঠিক তেমনিভাবে বাহিনীর একটা বোঝা সৃষ্টি হবে জনক ব্যক্তি তিনি চাচ্ছিলেন খুবই আন্তরিকভাবে তিনি অংশগ্রহণ করবেন আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে তিনি খুব আগ্রহী ছিলেন কাজেই তিনি অমান্য করলেন এবং খুবই দুর্বল একটা উট নিয়ে সফরে বের হয়ে গেলেন রাসুল্লাহামকে অনুসরণ করতে শুরু করলেন অথচ রাসুল্লাহ সাল্লাহাম স্পষ্ট নির্দেশ যে তোমরা দুর্বল বাহন নিয়ে এসো না সেই মানুষটি রাসুল্লাহামের নির্দেশ অমান্য করলেন পরবর্তীতে ঘটনা যা ঘটার তাই ঘটল যাত্রাপথে সেই লোকটির সেই ব্যক্তিও নিহত হলেন দুর্বল এই রুক্ষ কারণে পরিবেশ বৈরী আবহাওয়া তার বাহন কিংবা সে নিজে সহ্য করতে পারেনি উটটি যখন মাটিতে লুটিয়ে পড়ল এবং সেই ব্যক্তিও সেখান থেকে পরে নিহত হলেন সাহাবার তারা এই ঘটনা দেখে বলে উঠলেন শহীদ শহীদ এই ব্যক্তি শহীদ হয়ে গেছে তাকে শহীদ বল না কারণ সে আমার নির্দেশ অমান্য করেছে সে শহীদ নয় কারণ সে রাসুল্লাহ সাল্লা নির্দেশকে অমান্য করেছে স্পষ্ট নির্দেশনা। এখন এই ঘটনা যদি আল্লাহ রাসুলামের কঠোরতাকে আমাদের সামনে উপস্থাপন করে এটাকে বুঝতে হবে সেই পরিবেশ এবং পরিস্থিতির বিষয়কে মাথায় রেখে কাজে আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে চাই যে রাসুল্লাহ সাল্লামের সফটনেস বা কমলতাকে আমাদের সামনে উপস্থাপন করে ভিন্ন পরিস্থিতির কারণে ঘটনাটি ছিল আনাস ইবনী মালিক আনাস ইবন মালিক রাজি উল্লুর মা তাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন এবং বললেন আমার এই সন্তানকে আমি আপনার খাদেম হিসেবে বা ভৃত্ত হিসেবে উপহার দিলাম তারা চাইতেন যে নিজের জীবন দিয়ে হলেও আল্লাহ রসুলামের সেবা করতে যেকোনের স্যাক্রিফাইসের জন্য তারা প্রস্তুত ছিলেন যে নিজেদের জীবন দেওয়া পর্যন্ত এ নেকার মা তিনি যাচ্ছিলেন তার সন্তান তিনিও যেন রাসুলের বিভিন্ন পূরণ করে দেন সেবায় নিয়োগ খাদিমেন এই জন্য তাকে তিনি নিয়োজিত হয়ে গেলেন একদিনের ঘটনা রাসুল্লাহাল্লাম আনাজ সৈয়দ উল্লুকে বললেন কিছু টাকা নিয়ে তুমি বাজার থেকে কিছু সদাইপাতি করে নিয়ে আসো আনাজ সৈয়দ রওনা হয়ে গেলেন বাজারের পথে যাওয়ার পথে তিনি দেখলেন একটি স্থানে কিছু অল্প ছেলে তারা রাস্তার মধ্যে খেলাধুলা করছে আনাস আনাসানো তিনিও তখন বাচ্চা বয়সী ছিলেন পরিণত বয়স্ক হননি তিনি কি করলেন সেই তাকে যে রাসুল্লাহ কাজ দিয়েছেন দায়িত্ব দিয়েছেন সেটা ভুলে গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলায় মশগুল হয়ে গেলেন এবং খেলায় এমনভাবে মজে গেলেন তিনি ভুলেই গেলেন যে তিনি একটি কাজে বের হয়েছিলেন সময় পড়া তেলাগুলো দেরি হয়ে গেল রাসুল্লাহাম আনাসের অপেক্ষায় তিনি ওইদিকে খেলাধুলায় ব্যস্ত অপেক্ষা করতে করতে একসময় আল্লাহ বের হলেন বের হয়ে এসে দেখেন আনাসল তিনি খেলাধুলায় ব্যস্ত ডাক দিলেন এবং রাসুল্লাহামকে দেখা মাত্র আনাসুবাহ মালিক মনে পড়ল যে তিনি তো একটি কাজে বের হয়েছিলেন তাকে রসুলাম আদেশ দিয়েছিলেন একথা মনে করে তিনি যখনই তার জামার যেখানে তিনি অর্থ রেখেছিলেন সেখানে হাত দিলেন কিন্তু সে টাকা পয়সাগুলো তিনি আর খুঁজে পেলেন না খেলতে খেলতে টাকা পয়সাগুলোকে তিনি কখন হারিয়ে ফেলেছেন নিজেও খেয়াল করেননি এখন সেই পরিস্থিতিতে রাসুলাম কি আচরণ করেছেন সাধারণ শহরের পরিবেশ খেলাধুলা সেখানে যে ঠিক আছে তিনিও আল্লাহ রসুলের একটি আদেশ কামান্য করেছেন টাকা হারিয়ে ফেলেছেন কাজ সম্পূর্ণ ভুলে গেছেন কাজে তিনি বের হয়েছিলেন অথচ রাসুল্লাহ সাল্লাহাম তাকে কিছুই বললেন না ক্ষমা করে দিলেন এবং বললেন তুমি তোমার খেলা চালিয়ে যাও বুঝাচ্ছে আমাদেরকে যে এক একটা পরিস্থিতিতে নির্দেশনা আইন কঠোরতা এটা পরিস্থিতি অনুসারে পরিবর্তিত হয় কাজী পরিস্থিতি যত কঠিন হবে নিয়ম নিয়মকানুনের কড়াকড়িও তত বেশি হবে পরিস্থিতি যত নাজুক হবে সামরিক বাহিনীর ক্ষেত্রে নিয়ম ততটাই কড়াকড়ি হবে যেমনটা আমরা দেখতে পাই উহদে যুদ্ধের ক্ষেত্রে শুধুমাত্র একটি নির্দেশনা একটি নির্দেশনা ভঙ্গের কারণে মুসলিমদের কত বিরাট ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেই যুদ্ধে মুসলিমদের পরাজয় ঘটেছিল ঠিক তেমনি ভাবে সুলাইম যখন সামরিক বাহিনী জামায়াত করলেন সেই পাখির অনুপস্থিতির বিষয়ে এই ঘোষণা করলেন যদি সে উপযুক্ত কারণ প্রদর্শন করতে না পারে তাকে হত্যা করা হবে খুব বেশি সময় সেই পাখিটি অনুপস্থিত ছিল না কিছুক্ষণের মধ্যে সে ফিরে আসলো। এবং ফিরে এসে সে একটি সংবাদ পরিবেশন করল আলু কুরআ বলছেন কিছুক্ষণ পরেই হুদহদ ফিরে এলো। এবং বললি আমি এমন বিষয় জানি যা আপনি জানেন না আমি আপনার কাছে সাবা থেকে একটি নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি আগমন করেছি সুহান আল্লাহ বাহিনীতে সেই পাখি ছিল অনুপস্থিত অনুপস্থিতির বিষয়টি সে আগে থেকে অবগতও করেনি বা সুযোগও ছিল না যখন ফিরে এলো প্রথম কথাই সে বলতেছে যে আমি এমন একটি বিষয় জানি যে বিষয় আপনি জানেন না এখন সাধারণ ক্ষেত্রে কোন একজন শাসক রাজা বা বাদশাহকে যে ব্যক্তি অনুপস্থিত ছিল কোন নোটিশ ছাড়া সে ফিরে এসে যদি এই প্রথমে কথাটা বলে যে আমি এমন এক তথ্য জানি যা আপনি জানেন না এটা অনেকেই অ্যাকসেপ্ট করতে পারে পারেনা এমনকি এর জন্য অনেক ধরনের শাস্তিও তাকে দিতে পারে পরবর্তীতে শোনা যাবে কি কথা তুমি নিয়ে এসেছ কিন্তু প্রথমে তাকে এর জন্য অনেক কঠোরতার উপর হয় শাস্তি প্রদান করা হতে পারে কিন্তু সুলাইম আল্লাহ তিনি শুধুমাত্র একজন রাজা বাবাদ ভূমিকা আরও উপরে আল্লাহ একজন নবী আমাদের চরিত্রগত বৈশিষ্ট্য সেটা হচ্ছে তাদের মধ্যে বিনয় সহকারে তারা সবার কথা শুনেন ঠিক তেমনি ভাবে সুলাইমান আলাহ্লাম তিনিও বিনয় সহকারে সে সংবাদ শুনলেন যদিও বা হয় তা একটিমাত্র পাখি থেকে সে পাখিটা বলল আমি সাবা থেকে আপনার জন্য নিশ্চিত সাবা ইয়েমেনের মা আরিব অঞ্চলে অবস্থিত মারিব এটা হচ্ছে সাবা রাজ্যের রাজধানী সাবা রাজ্যটি ছিল খুবই উর্বর ভূমি এবং উপত্যকা সমৃদ্ধ আমরা সুলাইম সম্পর্কে আলোচনা করছি সুলাইমুল ইসলামের রাজত্ব কোথায় ছিল এটা ছিল ফিলিস্তিনের জেরুজালেমে সেইখান থেকে যদি আমরা মানচিত্র আমাদের মাথায় থাকে তাহলে আমরা দেখব যে একেবারে আরবের নিচের দিকে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল সেখানে হচ্ছে ইয়েমেন থেকে এটা বেশ একটা দূরত্ব কয়েক হাজার কিলোমিটার সেইখান থেকে সেই পাখি কিছু সংবাদ নিয়ে এসেছে সেই মাহরিব অঞ্চলের সাবা রাজ্যের রাজধানী হচ্ছে মাহরিব সেই সাবা রাজ্যের কিছু খবর সাবা রাজ্যটি ছিল খুবই উর্বর এক ভূমি উপত্যকা সমৃদ্ধ কিন্তু সুমান আল্লাহ সেখানে খুব একটা বেশি বৃষ্টিপাত হতো না শুধুমাত্র বছরে দুইটা ঋতুতে বা দুইটা সিজনে বৃষ্টিপাত হতো এবং অন্যান্য সময় পানির সংকট ছিল যেহেতু বছরে দুইটা নির্দিষ্ট সময়ে ঋতুতে বৃষ্টি হতো এই আরবিতে একে বলা হয়ে থাকে আলমাতার আল মৌসুমিয়া মৌসুম মানে হচ্ছে ঋতু বাংলা আমরা যেটাকে বলে থাকি মৌসুমি বৃষ্টিপাত বা ইংরেজিতে বলা হয়ে থাকে মনসুন রেইন ইংরেজি মনসুন সর্বটা এসেছে আরবি মাসুম শব্দ থেকে যার মানে হচ্ছে ঋতুভিত্তিক বৃষ্টিপাত বাংলায় আমরা যাকে বলি মৌসুমি বৃষ্টিপাত সেখানে যদিও বা খুব একটা বৃষ্টিপাত হতো না বছরের দুইটা নির্দিষ্ট সময় ছাড়া কিন্তু আল্লাহ সেই অঞ্চলে মানুষদেরকে নিয়ামত দিয়েছিলেন তাদেরকে প্রযুক্তি শিক্ষা দিয়েছিলেন মানুষেরা তারা একটি বাঁধ নির্মাণ করতে সক্ষম হয়েছিল সেই বাঁধকে কাজে লাগিয়ে পাহাড় পর্বত উপত্যকার ঢালবে বেয়ে যে নেমে আসা পানি এটাকে তারা জমা করে সংরক্ষণ করে রাখতে পারত এবং সারা বছরে সেই পানিকে বারবার ব্যবহার করতে পারত অর্থাৎ একটি আধুনিক সেচ ব্যবস্থা তৈরি করতে তারা সক্ষম হয়েছিল যার এখনও কিছু অবশেষ আমরা দেখতে পাই যেটা রুবা আল খালি বা এম কোয়ার্টার যে অঞ্চল ভূমি সেখানে এখনও পর্যন্ত তার কিছু চিহ্ন নিদর্শন বিদ্যমান তো যাই হোক আলোচনা তালে সেই নিয়ামতের কারণে মাত্র দুই বার বছর বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও সেই অঞ্চল এবং রাজত্বটি একটি সুবিশাল বাগিচা এবং বাগানে পরিণত হয়েছিল যেটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি ক্ষুদ্রত একটি নিদর্শন এটাই বলেছেন বাসিন্দাদের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন দুইটি উদ্যান একটি ডান দিকে একটি বাম দিকে এই নিয়ামত নিদর্শন দান করেছেন ডান দান করেছেন যদিও বা অঞ্চলটি একটি মরুভূমি কিন্তু সেই বাধের কারণে পানি জমে রাখার কারণে সেই অঞ্চলটি একটি বাগিচার রূপ নিয়েছিল সেই রাজত্ব ঘুরে এসেছে পাখি দেখা যাক কি সংবাদ নিয়ে এসেছে জেরুদ থেকে ইয়েম পর্যন্ত বিশাল পথ সফর করে এসে সুলাইমুল ইসলামের জন্য যখন সংবাদ নিয়ে আসলো প্রথম যে কথা পাখি বলল সেটা কি সে বলল আমি এক নারীকে দেখেছি সাবাবাসীদের উপরে রাজত্ব করতে সেই নারীর নাম আমরা জানি তিনি হচ্ছেন মালিকা বিলকিস পাখিটি আরো বলল এবং তাকে সব কিছুই দেওয়া হয়েছে ইবেনল জাউজি তিনি ব্যাখ্যায় বলেছেন সবকিছু দেওয়া হয়েছে এর অর্থ রাজত্ব যা কিছু প্রয়োজন একজন রাজার বা একজন রানীর রাজত্ব পরিচালনার জন্য যে সমস্ত বিষয় প্রয়োজন তার সবকিছু আলোচনা মতালয় সেই রানীকে দিয়েছেন সবকিছু ছিল সম্পদ ক্ষমতা এবং আরও একটি বিশেষ বিষয় ছিল যেটা ছিল তাদের রাজত্বের ইউনিক একটা প্রতীক বা সিম্বল স্বরূপ তিনি সেই পাখিটি বলল এবং তার একটি বিশাল সিংহাসন রয়েছে এখানে লক্ষণীয় যে শুরুতেই পাখি যখন রিপোর্ট পেশ করছে মাত্র তিনটি বাক্য বলেছে তিনটি বাক্যের মধ্যে সে এই সিংহাসনের বিষয়টাকে অন্তর্ভুক্ত করেছে অর্থাৎ এর প্রতি সে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে জোর দিয়েছে কারণ হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন রাজত্ব বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন প্রতীক থাকে যেটার মাধ্যমে আমরা সেই রাজত্বের পরিচয় লাভ করতে পারি যেমন ভারতের মোগল সাম্রাজ্যে তাদের প্রতীক হচ্ছে তাজমহল এরকম আরেকটি প্রতীক ছিল মুঘল সম্রাটের সেটা হচ্ছে ময়ূর সিংহাসন যেটা পরবর্তীতে পারস্যের রাজা শাসক নাদির শাহ তিনি ভারতবর্ষ মুঘল থেকে মুঘলের কাছ থেকে সেটাকে চিনিয়ে নিয়ে যান ঠিক তেমনি ভাবে এক একটি রাজত্বের বিশেষ কিছু চিহ্ন নিদর্শন থাকে তো সাবার সেই রাজত্বের বিশেষ চিহ্ন নিদর্শন ছিল তাদের সেই সিংহাসন একটি বিশাল আশ্চর্যজনক কারুকার্যমন্ডিত সিংহাসন এই নিয়ামতগুলো নিঃসন্দেহে চোখ ধিয়ে দেওয়ার মতো বিভিন্ন কিছু যেটাকে আমরা বর্তমানে দুনিয়াবী মানুষেরা একটি জাতির আভিজাত্যের অগ্রগতির মানদণ্ড হিসেবে আমরা এই বস্তুগত জিনিসগুলোকে দেখে থাকি কোন একটি জাতি যদি তারা ধনী হয় আধুনিক প্রযুক্তি থাকে টাকা থাকে সম্পদ থাকে তাহলে আমরা বলি এরাই হচ্ছে উন্নত সভ্য জাতি তাদের নীতি নৈতিকতা আচার আখ যতই খারাপ হোক না কেন সেগুলোকে তাদের এই অর্থনৈতিক সমৃদ্ধি চাকতিক্য এগুলোকে আমরা অনুসরণ করে বলতে থাকি এরা হচ্ছে উন্নত এরা হচ্ছে অগ্রসর এরা হচ্ছে আধুনিক হচ্ছে এটা কিন্তু সেই পাখির রিপোর্ট কিন্তু তখনও শেষ হয়নি সেই পাখির পরিচয় সে একজন মুসলিম প্রত্যেক সৃষ্টি হচ্ছে কাছে আত্মসমর্পণকারী মুসলিম ব্যতিক্রম কিছু মানুষ এবং চীন অন্যান্য প্রাণীদের মধ্যে আল্লাহর সেই পাখি সে মুসলিম কাজেই তার মধ্যে ছিল হক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা ছিল সঠিক দৃষ্টিভঙ্গি যদিও এতক্ষণ পর্যন্ত পাখিটি বলে এসেছে যে বিলকিসের এই আছে সেই আছে সবকিছুই রয়েছে কিন্তু এরপরে সে। রিপোর্টকে ভারসাম্যপূর্ণতা সৃষ্টি করলো এই বলে সে বলল আমি তাকে এবং তার সম্প্রদায়কে দেখলাম দেখে আসলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজা করছে আর শয়তান তাদের চোখে তাদের এই কাজকে সুসজ্জিত করে দিয়েছে তাদেরকে সৎ পথ থেকে বিরত করে রেখেছে তারা আর এখন সৎ পথ খুঁজে পায় না সঠিক রাস্তা তারা খুঁজে পায় না সুতরাং পাখিটির সেই গোয়েন্দা নজরদারির রিপোর্ট চূড়ান্ত ফলাফল পরিপূর্ণ হল এবং এর মাধ্যমে স্পষ্ট বুঝা যাচ্ছে যে সেই জাতি হচ্ছে আসলে একটি গোমরা জাতি পথভ্রষ্ট জাতি যদিও বা তাদের ধন সম্পত্তি আছে নিয়ামত আছে বাগবাগিচা আছে সমৃদ্ধি আছে কিন্তু পরও। সেই হুদহত পাখি বলতে দ্বিধাবোধ করেনি যে এই জাতি হচ্ছে পথভ্রষ্ট গোমরা ঠিক তেমনি ভাবে আমাদের উচিত এই মানদণ্ডের ভিত্তিতে এই আদর্শের ভিত্তিতে কোন একটি জাতিকে সভ্যতাকে বিচার বিশ্লেষণ করা হয় তারা আল্লাহর উপরে বিশ্বাসী অথবা আল্লাহর উপর অবিশ্বাসী এই দুইটা বিষয়ের উপর ভিত্তিতে আমরা জানি মানুষদেরকে ভাগ করা হবে পৃথক করা হবে কি হাসুরের ময়দানেও এই বিষয়ের উপর ভিত্তি করেই মানুষদেরকে দুই দলে ভাগ করা হবে হয় তারা মুমিন অথবা তারা কাফের কাজেই হতে পারে দুনিয়াতে কোনো একটি জাতি অনেক সম্পদের মালিক অধিপতি কিন্তু আখিরাতে যদি তাদের ইমান না থাকে তারা নিঃস্ব ফকির অবস্থায় থাকবে সেই পাখিটি বলল তারা আল্লাহকে সিদ্ধা করে না কেন যিনি রভমন্ডল এবং ভূমন্ডলের গোপন বিষয়গুলোকে প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো এবং প্রকাশ করো আল্লাহ আল্লাহিত কোন উপার্স্য নেই তিনি যদিও বা সেই পাখি রিপোর্টে আছে একটি বিশাল সিংহাসন কিন্তু সে তার রিপোর্ট সমাপ্ত করল এই বলে যে আল্লাহ তিনি ছাড়া কোন উপার্শ্য নেই এবং তিনি হচ্ছেন মহা আরশের মালিক সর্বোচ্চ সিংহাসনের মালিক তিনি আল্লাহ আল্লাহ তাকে কেন তার সিদ্ধা করছে না কেন সিদ্ধা করছে সেই সূর্যকে আয়াত কাজে আমরা এখানে একটি এবারে আমি দেখব তুমি সত্য বলেছ নাকি মিথ্যা বলেছ তুমি আমার এই পত্রকে বহন করে নিয়ে যাও এবং তাদের কাছে এটা অর্পণ করো এরপর তাদের কাছ থেকে সরে এবং দেখো তারা কি জবাব দিলেন সেই পত্র বহন করে নিয়ে সাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বিলকিসের কাছে হুদুদ সে পত্র নিয়ে গেল এবং কথিত রয়েছে যে হুদহত পত্রটি নিয়ে গিয়ে বিলকিসের বসার স্থান তার কোলের উপরে চলে গেল হঠাৎ করে অর্থাৎ বুঝতেও পারলো না যে ছোট্ট পাখি থেকে সেই চিঠিটা তার কাছে ফেলে দিল এবং আমরা আগিকার যুগে এটা খুব বেশি দিন আগেরও কথা নয় যেমন কবুতর পায়রা এই সমস্ত প্রাণীগুলোকে রাজাবাদশারা ব্যবহার করতেন তারা পত্র প্রেরণ করার জন্য ঠিক তেমনিভাবে হুদুদকেও ব্যবহার করা হয়েছে পত্র পাঠিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র পত্র প্রেরণ করা নয় সুলাইম তাকে আরও একটি দায়িত্ব দিয়েছেন তাদেরকে মনিটর করো পর্যবেক্ষণ করো এবং তাদের মধ্যে এই পত্রের লাভ করার পর কি রিয়কশন হয় সেটা দেখে এসে আমার কাছে রিপোর্ট করবে হুদ দূর থেকে তাদের দিকে আলোচনার দিকে লক্ষ্য রাখছিল কি প্রতিক্রিয়া সৃষ্টি হয় রানী পত্র লাভ করলেন এবং খুলে সেটাকে পড়তে শুরু করলেন খুবই সংক্ষিপ্ত চিঠি এবং সেই চিঠির বক্তব্য আলোচু মোহামতাল কোরানে আমার জন্য সংরক্ষণ করেছেন এত সংক্ষিপ্ত ছিল যে চিঠির দিকে দৃষ্টি দিয়ে বোঝা যায় এর মধ্যে কি লেখা রয়েছে তো পত্র দেখে পত্র খুলে প্রথম যে কথাটা বিলকিস সে বলল হে দেয়া হয়েছে একটি সম্মানিত পত্র বিলকিজ বলছে আমাকে এমন একটি পত্র দেয়া হয়েছে যেটা হচ্ছে কিতাবন করিম সম্মানিত একটি পত্র কেন সেই সেই পত্রটিকে বিশেষ সম্মানিত বলেছে আল্লাহ আলাম কোন তাফসীরকার তারা বলেছেন হতে পারে এটা চিঠির অঙ্কিত মোহর অথবা চিঠির আকর্ষণীয়তা কিংবা কেউ কেউ বলেছেন যে এটা আসলে চিঠির সেই ভাববস্তু বিষয়বস্তু আবার কেউ বলেছেন যিনি পত্র প্রেরণ করেছেন তার কারণেও সেই পত্রটি ছিল বিশেষ পত্র কিতাবন করিম কারণ সুলাইম তিনি ছিলেন সেই যুগের শ্রেষ্ঠ শাসক সবচেয়ে ক্ষমতাবান সম্মানিত ব্যক্তি বিলকিস একটি অভিজাত চিঠি বিশেষ পত্র সম্মানিত এসেছে আমার আমাকে উপর এটা পতিত হয়েছে সে জানাও না এটাকে না কে এটাকে তার উপর দিয়ে গেল পত্র খুলে বিলকিস পড়তে শুরু করল পত্র ছিল খুবই সংক্ষিপ্ত আসুন দেখা যাক সেই চিঠির ভাষ্য কি ছিল প্রথম কথা এটা সুলাইমানের পক্ষ থেকে প্রেরিত। অর্থাৎ প্রেরকের সম্পর্কে জানা গেল প্রেরক হচ্ছেন কে সুলাইমান শক্তিশালী বাদশাহ যিনি অধিপতি জিরুজাল এবং ফিলিস্তিনের অঞ্চলের পত্রের বাকি অংশ দেখার আগে জানার আগে আমাদেরকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সুলাইমানের ভূমিকা সুলাইম আলাহিসাম পত্র প্রেরণ করেছেন কি হিসাবে পত্র প্রেরণ করেছেন অবশ্যই সুলাইমুল একজন রাজা একজন শাসক কিন্তু একই সঙ্গে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে একজন সাধারণ রাজা বা শাসক যেভাবে আরেকজন রাষ্ট্রের অধিপতির কাছে পত্র প্রেরণ করে থাকেন রাজনৈতিক পত্র সুলাইমের পত্র সেরকম নয় কারণ একই সঙ্গে তিনি একজন বাদশাহ একই সঙ্গে তিনি একজন নবী অর্থাৎ বাদশার থেকেও আরও উপরের স্তরের একজন ব্যক্তি হচ্ছেন সুলাইম আলাহ ইসলাম সুলাইম্লাম কাকে চিঠি পাঠিয়েছেন প্রতিবেশী রাষ্ট্রের একজন রানীকে কাজে এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমাদের কাছে চিঠিগুলোকে মনে হতে পারে সাধারণ কোন চিঠির মতোই যেভাবে রাজাবাদ সারা চিঠি পাঠিয়ে থাকেন রাজনৈতিক চিঠি আসলে তা নয় বরং আমরা দেখতে পাই ইসলাম এমন একটি জীবনবিধান যেটা মানব জীবনের প্রত্যেকটি বিষয়কে অন্তর্ভুক্ত করে আল্লাহ শরিয়ার স্থান সবকিছুর উপরে এই বিষয়গুলোকে মাথায় রেখে আসুন দেখা যাক চিঠি বিষয়বস্তুর দিকে ইন্নালহু মিন সুলাইমান ওয়া ইন্নহু বিসমিল্লাহির রাহমানির রাহিম এই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং এটা পরম দয়ালু আল্লাহর নামে শুরু এবং এটা শুরু হচ্ছে অসীম দাতা পরম দয়ালু আল্লাহ পত্র শুরু হয়েছে যেকোনো কাজ করব আল্লাহ করি আমাদের খাওয়া শুরু করি আল্লাহর নাম নিয়ে সুরা যখন তিলাওয়া শুরু করি আল্লাহর নাম নিয়ে আমরা যখন কোন বাহনে চড়ি তখন আমরা বলি বিসমিল্লা যেকোনো ভালো কাজ নেক কাজ যেটা আল্লাহ করতে আদেশ করেছেন সেই কাজের শুরুতে আমরা বলি আল্লাহর নাম তিনি বলেছেন দ্বিতীয় বাক্যের মধ্যেই পত্র শেষ দ্বিতীয় বাক্যে সুলাইমান্লাম কি বললেন সুলাইমান্লাম খুবই সারসংক্ষেপে মূল বিষয়টা উপস্থাপন করে বললেন আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করোনা এবং স্বীকার করে আমার কাছে পত্র এখানেই শেষ সুলাইমান বললেন আল্লাহআল আলাইয়া অর্থাৎ নিজেকে আমার থেকে বড় মনে করোনা আমার থেকে শ্রেষ্ঠ মনে করো এটা ভেব না যে তুমি আমার থেকে শ্রেষ্ঠ অবস্থায় রয়েছো উঁচু অবস্থায় আছো অহংকারী অবস্থায় আছো এটা মনে করলে ভুল করবে সাল্লাম এখানে নিজের বরত্ব প্রকাশ করার জন্য বা ব্যক্তিগত বিষয় পূরণ করার জন্য তিনি একটি মহান রাজত্বের অধিপতি এই জন্য তিনি কথাটি বলেননি বরং তিনি এ কারণে বলেছেন কারণ তিনি হচ্ছেন আল্লাহামতাল প্রেরিত নবী আল্লাহ সুহামতাল্লাহ নবীদেরকে কেন প্রেরণ করেছেন কারণ তাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহামতআ প্রত্যেক নবীকে অনুসরণ করতে হবে বাকি প্রত্যেক মানুষকে কাজে তারা আমাদের থেকে মর্যাদায় অনেক উঁচু অবস্থানে তারা এমন একটি স্থানে যে স্থান থেকে তারা আমাদেরকে আদেশ প্রদান করতে পারেন অনুসরণ করার জন্য সুলাইমান্লাম এটাই বোঝাতে যে রানী বিলকিস আপনি ভাববেন না যে আমি যেরকম সুলাইমান একটি রাজত্বের রাজা আর আপনি বিলকিস আপনিও একটি রাজত্বের রানী তার মানে আমরা উভয়ই সমপর্যায়ের না বরং আমি আল্লাহ সুতার প্রেরিত একজন নবী আমাকে একজন সাধারণ রাজক সাধারণ রাজা হিসেবে দেখার কোন সুযোগ এখানে নেই বরং আমাকে মেনে নিতে হবে আল্লাহর একজন নবী হিসেবে এটাই বলেছেন আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বর্ষতা স্বীকার করে আমার কাছে এসে উপস্থিত হও তুই মুসলিমের কথা বুঝিয়েছেন যেটা অধিকাংশ ঐলামা একরাম তারা মতব্যক্ত করেছেন এখানে মুসলিম বলতে ধর্মকে বোঝানো হয়নি বা ইসলামকে বোঝানো হয়নি সাধারণ অর্থে শাব্দিক অর্থে সুলাইমুল আলাহ ইসলামের প্রতি আত্মসমর্পণ করার কথাকে বুঝানো হয়েছে প্রাথমিকভাবে যখন তিনি আত্মসমর্পণ করে সুলাইমুল ইসলামের কাছে গিয়ে উপস্থিত হবেন পরবর্তীতে সুলাইমান ইসলাম তাকে ইসলাম সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন দাওয়া প্রদান করবেন সেখানে ইসলাম শব্দে এই মুসলিম অর্থটি প্রযোজ্য হবে এটা বলতে বোঝানো হয়েছে সুলাইমানের প্রতি সুলাইম আলাহ ইসলামের আদেশের প্রতি তুমি নিজেকে সমর্পণ করো শোপে দাও আত্মসমর্পণ করো কাজ একটা সিরিয়াস পত্র সেই রানী লাভ করেছে খুব সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী বার্তা সেই পথের মধ্যে রয়েছে সে রানী পরবর্তীতে যে বিষয়টা করেছিলেন সেটা যদি আমরা আধুনিক সময়ের প্রেক্ষাপটে বিশ্লেষণ করে বলতে চাই আমাদেরকে বলতে হবে যে তিনি হয়তো কিছুটা গণতান্ত্রিক মনা ছিলেন যদিও গণতন্ত্র হচ্ছে একটি ভারসাম্যহীন কুফুরি সিস্টেম কাজে এখানে উত্তম হবে সুরা শব্দটিকে ব্যবহার করা অর্থাৎ তিনি তার মজলিশের সাথে ব্যক্তিদের সাথে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সবার সঙ্গে নয় নেতৃত্ব ব্যক্তিদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করলেন পরামর্শ করলেন যায় এবং পরামর্শ করে কাজ করা নিঃসন্দেহে এটি একটি চমৎকার গুণ যেটার প্রশংসা ইসলামও করা হয়েছে এই আচরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যদিও বা সেই রানী সে ছিল মুশ্রিক ইসলাম কবুল করার আগের অবস্থা তবুও তার মধ্যে একটা ভালো গুণ এই বিষয়ের মাধ্যমে ফুটে উঠল এবং এটাই হয়ে থাকে যে যার খায়ের থাকে কল্যাণ থাকে আল্লাহ সুহাম তাল্লাহ তাদেরকে দিনের দিকে পথ দেখান হিকমার মাধ্যমে তাদেরকে ইসলামের দিকে হেদায়তের দিকে নিয়ে এবং সামনের আলোচনাতেও এই রানীর ব্যক্তিত্ব যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাব যে তার মধ্যে যথেষ্ট বুদ্ধিমত্তা ছিল জ্ঞান ছিল বিচার বিশ্লেষণ ক্ষমতা ছিল আকল ছিল কারণ একটি রাজত্বের দায়িত্ব লাভ করা রাজত্ব পরিচালনা করার জন্য দায়িত্ব যে যোগ্যতা প্রয়োজন নিঃসন্দেহে এর জন্য বেশ কিছু যোগ্যতা প্রয়োজন কেউ সেই যোগ্যতাকে বুদ্ধিকে ভালো কাজে ব্যবহার করে কেউ সেটাকে ব্যবহার করে বিশ্লেষণ ক্ষমতাকে বুদ্ধিকে খারাপ কাজে এই আকল বা জ্ঞান এটা আমাদের অন্তরকে সবসময় হকের দিকে পরিচালনা করে তাদের মধ্যে বোধ বোধশক্তি রয়েছে এই আকল আমাদেরকে উদ্বুদ্ধ করে আল্লাহ সুমতাল নবীদের শিক্ষাকে গ্রহণ করার জন্য এই বিষয়টাই আমরা দেখতে পাই যখন শেষ বিচারের দিনে আল্লাহ সুহাম্মসলা করে দেবেন এবং অবিশ্বাসী কুফ্ফারদের জন্য জাহান নামের ফসলা হয়ে যাবে সেই দিন তারা আফসোস করে বলতে থাকবে যে হায় যদি আমাদের আকল থাকত যদি আমাদের বিচার বিশ্লেষণ ক্ষমতা থাকত যদি আমাদের বুদ্ধি থাকত অন্তত দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করার জন্য তারা তাদের তথাকথিত শিক্ষা ডিগ্রি এবং দুনিয়াবি এই সমস্ত বুদ্ধিমত্তার বড় কারণেই তারা দিনকে ইসলামকে প্রত্যাখ্যান করে অথচ আখিরাতে শেষ বিচারের দিনে তারা আফসুস করতে থাকবে হায় যদি আমাদের দুনিয়াতে বুদ্ধি থাকত যদি আমাদের বিশ্লেষণ ক্ষমতা থাকত যদি আমাদের আকল থাকত অর্থাৎ তাদের উক্তির মাধ্যমে তারা প্রমাণ করে দিচ্ছে যে দুনিয়াতে আসলে তাদের কোন বুদ্ধি ছিল না তারা ছিল নির্বুদ্ধি এবং তারা সেই হাসরের ময়দানে তারা বলতে থাকবে তারা বলবে যদি আমরা শুনতাম আকল থাকতো তাহলে তো আমরা থাকতাম না সাক্ষ্য দিবে দুনিয়াতে আসলে তাদের কোনো আকলই ছিল না বোঝার কোন ক্ষমতাই ছিল না তারা ছিল মূর্খ কাজে সত্যিকারের হৃদয় সত্যিকারের বোধ এটা হচ্ছে সেই বোধ যা একজনের একজন ব্যক্তিকে হকের দিকে নিয়ে আসে ইসলামের দিকে নিয়ে আসে সেই রানী তিনি পরামর্শ চাইলেন পারিষদর্গের কাছে যার অর্থ হচ্ছে সমাজের নেতৃত্ব স্থানীয় নেতা গছের ব্যক্তিরা শাসক শ্রেণী সেই তিনি বললেন হে আমার পারিশু হালমালাউ তোমরা আমাকে এই বিষয়ে একটি মত প্রকাশ করো কি করা উচিত আমি তো কোন ব্যাপারে চূড়ান্ত কোন আদেশ দিই না যতক্ষণ না তোমরা সেই বিষয়ে কোন সাক্ষর প্রদান করছো তিনি বলতে যাচ্ছেন যে আমি তো তোমাদের অভিমত গ্রহণ করি এবং যতক্ষণ তোমরা আমাকে কোন অভিমত না দাও আমি তো এককভাবে কোন সিদ্ধান্ত নেই না অর্থাৎ পরামর্শ বা সুরা ছাড়া তিনি কোন সিদ্ধান্ত নেন না অর্থাৎ তিনি তার কাজে বাকিদেরকেও সম্পৃক্ত করতে চান কি দিল পারিষদর্গ পত্রের গুরুত্ব বুঝতে পেরে তারা বলল আমরা তো অনেক শক্তিশালী এবং কঠোর যোদ্ধা এর মাধ্যমে তারা কি বুঝাল তারা বুঝিয়ে দিল যদি আপনি এই হুমকিকে মোকাবেলা করতে চান আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি আমাদের সেনাবাহিনী সুসজ্জিত শক্তিশালী যুদ্ধের জন্য তৈরি আমরা কঠোর যোদ্ধা এবং এরপরে তারা বলল কিন্তু সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা এটা তো আপনারই হাতে কাজে আপনি চিন্তা করে দেখুন যে এই পরিস্থিতিতে আপনি আমাদেরকে কি আদেশ দেবেন তাদের প্রাথমিক রিয়েকশন অভিমত এটাই ছিল যে আপনি যে কোনো আদেশ করুন না কেন আমরা প্রস্তুত আমরা তৈরি আছি এমনকি যদি আপনি যুদ্ধেও যেতে চান আমরা তার জন্য তৈরি রয়েছে এবং এক প্রকার তারা হয়তো উৎসাহ দিচ্ছিল ইতিবাচক সাড়া দিচ্ছিল কথা বলে যে আমরা তো এক শক্তিশালী এবং কঠোরযো কিন্তু এরপর তারা শেষ করল যে চূড়ান্ত সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন কাজে এই মুহূর্তে এসে রানীর পালা তিনি তার জ্ঞান এবং বিশ্লেষণী ক্ষমতাকে কীভাবে ব্যবহার করবেন নাকি সরাসরি অহংকার করে যুদ্ধে লিপ্ত হবেন মোকাবেলা করতে চাইলেন যতটা সম্ভব সংঘাত এড়িয়ে ততটা সম্ভব কোমলভাবে সংঘাত যে কোনো বিবাদ ফয়সালা করার একটি উপায় কিন্তু সেটা হচ্ছে শেষ অপশন সবার শেষে শুরুতেই কেন আমার সংঘাতের দিকে যাব অন্য কোন উপায় থাকতে কেন সংঘাত এবং এটা আমরা দেখতে পাই আল্লাহ রসুলের জীবনীতেও রাসুল্লাহ সাল্লামের নীতিও ছিল এটাই তার সম্পর্কেও বর্ণনা করা হয়েছে যখনই আল্লাহ রসুলের সামনে দুইটা অপশন থাকল দুইটা উপায় থাকত তিনি সবসময় সহজ উপায় সহজ অপশনটাকে গ্রহণ করতেন রাসুল্লাহ সাল্লাহ তিনিও চাইতেন না যে সহজ কোন উপায় থাকা সত্ত্বেও সংঘাতে জড়িয়ে যেতে সেটা কুরাইদের সঙ্গেই হোক বা অন্য যে সঙ্গেই হোক না কেন হচ্ছে নীতি সেই জন্য আমরা দেখতে পাই সুলহুল হুদাইবিয়াতে হুদাইবিয়া চুক্তি যখন হল আল্লাহ রসুল্লা ইসলাম সেই চুক্তিকে গ্রহণ করলেন যদিও বা সাহাবাদের মধ্যে অনেকে সেটাকে অপমানজনক মনে করছিলেন তারা মানতে চাইছিলেন না এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন কাজেই এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে সংঘাত এড়ানো এর মানে এই নয় যে আমরা আমাদের নীতিকে বিসর্জন দিয়ে দিনের মূল নীতিগুলোকে বিসর্জন দিয়ে ইসলামের সাথে আপোষ করে দিনের সাথে আপোষ করে তারপরে আমরা সংঘাত এড়াব আজকাল বিভিন্ন দেশে আমরা দেখতে পাই কুফারদের সঙ্গে শান্তি আলোচনার নামে যেটা করা হয়ে থাকে কুফাররা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হয় না যতক্ষণ না তারা মুসলিমদেরকে ইসলাম থেকে বের করে নিয়ে আসতে পারে দিনের কোন বিষয় যতক্ষণ পর্যন্ত না ইসলাম থেকে বাদ দেওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই চুক্তিগুলো সম্পাদন করে না কাজে যদিও এগুলো বাধ্যভাবে বলা হয় থাকে শান্তি আলোচনা বা চুক্তি আলোচনা মূলত এগুলো দিনের নীতি বিসর্জন দেওয়ার আলোচনা এগুলো কখনোই শান্তি আলোচনা নয় এবং সত্যিকারের শান্তি এই চুক্তিগুলোর মাধ্যমে আগেও প্রতিষ্ঠা হয় না পরবর্তীতেও প্রতিষ্ঠিত হয় না শাহখানো তিনি বলেন মানুষের হক কেড়ে নিয়ে তাদের মধ্যে মিথ্যে স্বাধীনতা বা নামে মাত্র এক টুকরো পতাকা ধরিয়ে দিয়ে শান্ত রাখার প্রক্রিয়া আর যাই হোক না কেন এটাকে শান্তি প্রক্রিয়া বলা চলে না যাই হোক সেই পারিশদবর্গের জবাবে আল মালিকা বিলকিস তিনি কি বলেছিলেন তিনি বললেন রাজা বৎসারা যখন কোন জনপদে প্রবেশ করে অর্থাৎ বিজয়ীর বেশে প্রবেশ করে তখন তারা সেই জনপদ কে করে দেয় লন্ডভন্ড করে দেয় এবং সেইখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপমানিত অপদস্তানীর কথার সমর্থনে বলেছেন এবং তারা এটাই করে থাকে তিনি বললেন রাজাবাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে অর্থাৎ যুদ্ধের মাধ্যমে বিজয়ীর বেশি প্রবেশ করে তখন তারা সেখানে কি কি পরিবর্তন করে কোন বিষয়টাকে তারা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে কি কি বিষয়কে দেয়। তিনি বললেন যখন কোন জাতি অপর জাতিকে যুদ্ধে পরাজিত করে তখন তারা সেই পরাজিত ভূমি জুড়ে তাণ্ডব চালায় সমগ্র দেশকে নিজেদের করায়ত্ব করে নেয় এবং পরাজিত দেশের রাজা সরকার রাষ্ট্রপতি অর্থাৎ যারা আগের কাঠামতে উপরে ছিল তাদেরকে যতটুকু সম্ভব অপমানিত এবং অবদস্থ করে ছাড়ে যখন আপনি কোন সংজ্ঞাতে জড়িয়ে পড়েন কারণ যখন আপনি যুদ্ধে লিপ্ত হন যে কাঠামোকে ব্যবহার করে আপনি যুদ্ধ পরিচালনা করেন সেটা হচ্ছে এই গভর্নমেন্ট স্ট্রাকচার রাষ্ট্র কাঠামো কাজেই যখন আপনি পরাজয় বরণ করবেন তখন বিজয়ীরা স্বাভাবিকভাবেই সেই স্ট্রাকচারকে সবার আগে ধ্বংস করবে এবং সেখানকার সিস্টেমকে সবার আগে পরিবর্তন করে ফেলবে কারণ এই কাঠামো বা স্ট্রাকচার ব্যবহার করে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কাজে প্রথম প্রতিশোধ এই বিষয়টার নেওয়া হয়। আরেকটা বিষয় যারা আগের কাঠামতে সরকার রাষ্ট্রপ্রধান নেতা এই ধরনের সর্বোচ্চ পদে থাকে পরাজয়ের পরে বিজয়ী দল এই সমস্ত আগের সম্মানিত ব্যক্তিদেরকে যতটুকু সম্ভব পারে অপমানিত করে এবং নিচে নামিয়ে ফেলে তাদের সম্মানহানি করে এই নীতিটা আসলে খুবই সিম্পল সহজ একটা নীতি কারণ তুমি আমার শত্রু আমি তোমার বিরুদ্ধে জয়লাভ করেছি তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করার সাহস দেখিয়েছ এখন আমি তোমাকে সবচেয়ে অপমানিত করবো সবচেয়ে নীচু করব এখন তোমাকে আমি দেখে নেব এবং এই ক্ষেত্রে যখন সম্পূর্ণ স্ট্রাকচারকে পরিবর্তন করে ফেলা হয় সম্পূর্ণ কাঠামোকে পরিবর্তন করে ফেলা হয় দেখা যায় যারা আগের গভর্নমেন্টে সব থেকে নিচু শ্রেণী ছিল সবথেকে দুর্বল লোক ছিল বঞ্চিত লোক ছিল সেই স্থানীয় লোকেদেরকে নতুন বিজয়ী লোকেরা এসে তাদের সহযোগী হিসেবে গ্রহণ করে এবং তাদেরকে একেবারে উপরের শ্রেণীতে দালাল হিসেবে তাদেরকে নিযুক্ত করে দেয় যে কোনো ধরনের যুদ্ধে এই ধরনের পরিবর্তনগুলো আমরা দেখতে পাই তো রানী সেটাই বলছেন যদি আমরা সুলাইমানের সঙ্গে যুদ্ধ করতে যাই আর যদি সে বিজয়ী লাভ করে তাহলে তো আমাদের এই সম্পূর্ণ স্ট্রাকচার সরকার ব্যবস্থা সম্পূর্ণ রাষ্ট্রকে সে ধ্বংস করবে এবং যারা আজকে আমরা এই সরকার ব্যবস্থার কারণে সম্মানিত অবস্থায় আছি তাদেরকে সে সব থেকে নিচু করে ফেলবে আমাদের কর্মশেষ আমাদেরকে তাড়িয়ে দেবে আমাদের সম্পূর্ণ দেশকে সে সম্পদ হিসেবে গনিমা হিসেবে গ্রহণ করবে তিনি সুলাইমান আলাই ইসালাম তিনি হয়তো অন্য রাজাবাসাদের মতোই সম্পদের কারণে তারই এই রাজত্বকে দখল করতে চাচ্ছেন এই জন্য বলেছেন তুমি আত্মসমর্পণ করে আমার কাছে এসে উপস্থিত কিন্তু তিনি জানান না যে সুলাইমান তার ভূমিকার রাধাবাসার ভূমিকার থেকে অনেক ঊর্ধ্বে তিনি আল্লাহ একজন সম্মানিত নবী এবং এই প্রসঙ্গে শাহী খান তিনি বলেছেন যে যখন কোন একটি বিজয়ী শক্তি পরাজিত ভূমিতে যে ক্ষয়ক্ষতিগুলো সাধন করে সেই প্রসঙ্গে তিনি বলেন আমরা যদি মুসলিম বিশ্ব যদি মুসলিম ভূমিগুলোর দিকে তাকাই আমরা দেখতে পাই যে ইউরোপিয়ান শাসকেরা ফ্রেঞ্চ পর্তুগিজ ব্রিটিশরা তারা যখন মুসলিম ভূমিগুলোকে দখল করেছিল সেখানে তারা কত ধরনের সংকট সৃষ্টি করেছিল এবং কিভাবে তারা মুসলিমদের ভূমি থেকে সম্পদকে লুটপাট করেছে এবং সব থেকে নিচু শ্রেণী যে সমস্ত ব্যক্তি ছিল তাদেরকে তারা তাদের দালাল এবং সহযোগী হিসেবে মুসলিমদের উপরে শাসক হিসেবে চাপিয়ে দিয়ে গেছে যাদের শেষ অংশ এখনো পর্যন্ত মুসলিমদের উপরে বসে আছে যাদের দুর্ভোগ আমরা এখনো পর্যন্ত পোহাচ্ছি এর কারণ হচ্ছে তারা মুসলিম ভূমিতে প্রবেশ করেছে যুদ্ধের মাধ্যমে সংঘাতের মাধ্যমে কাজেই পরবর্তী সময়ে এর যে ক্রোধ সেটা এই সম্পদ লুট করে তারা প্রশমিত করার চেষ্টা করেছে আমাদের দেশে প্রবেশ করেছে আমাদের ভূমিতে প্রবেশ করেছে আমাদের সমস্ত সম্পদ তারা চিনিয়ে নিয়ে গেছে এমনকি আমাদের ভারতবর্ষের ইতিহাস আমরা দেখলে দেখতে পাই পলাশি যুদ্ধের পরবর্তী সময়ে যখন ইংরেজরা বিজয় লাভ করল তখন একটি ভয়ঙ্কর দুর্ভিক্ষ ঘটল এবং সাতচল্লিশের আগে ১৯৪৩ সালে তখনও এই বাংলায় যেটা ভারতবর্ষের সব থেকে সমৃদ্ধশালী সম্পদশালী অঞ্চল ছিল আর দুর্ভোগ দুর্ভিক্ষ দারিদ্রতা সেখানে দেখা গেল তারা প্রবেশ করেছে সম্পদের লোভে এবং আসার সময় যাওয়ার সময় পুরো সময়টাই তারা সমস্ত সম্পদ লুট করে নিয়ে গিয়েছে কাজে এই বিষয়গুলো মাথায় রেখে রানী বিলকিস তিনি ভাবলেন যুদ্ধ না করে আমি বরং তাদেরকে কিছু উপ ঢৌকন পাঠাই উপহার পাঠাই হাদিয়াত তোহফা পাঠাই পাঠিয়ে দেখি যে তাদের কি রিয়াকশন কি প্রতিক্রিয়া সৃষ্টি হয় দূতেরা কি জবাব নিয়ে আসে এই প্রস্তাব রানীর একটা বুদ্ধিমত্তার পরিচয় বহন করে কারণ তিনি বুঝতে পারবেন যদি শুধুমাত্র সম্পদের কারণেই সুলাইম এই পত্র পাঠিয়ে থাকেন আর সম্পদ যদি বিনা যুদ্ধেই সুলাইম পেতে শুরু করেন রানী সম্পদ পাঠিয়ে দিচ্ছেন তাহলে তো এর মাধ্যমে বুঝাই যাবে সুলাইম একজন সাধারণ রাজা বাদশাহ সম্পদের কারণে তিনি এই ভূমিকা দখল করতে চাচ্ছেন যখন সেই হাদিয়া সুলাইমুল আল্লাহিস্লামের কাছে নিয়ে আসা হল সুলাইমুল আল্লাহ ইসলাম তখন তিনি কি বললেন তিনি বললেন তোমরা কি এই সমস্ত ধন সম্পদ পাঠিয়ে আমাকে সাহায্য করার জন্য এসেছ অথচ আল্লাহ যা কিছু আমাকে দিয়েছেন সেটা তোমরা যা তার থেকে অনেক অনেক উৎকৃষ্ট অনেক উত্তম সাইজ সুলিমুল ইসলাম বললেন তোমরা আমাকে টাকা পয়সা সম্পদ এগুলো উপহার দিতে যাচ্ছ তিনি প্রথম কথা যেটা বললেন সেটা হচ্ছে আল্লাহ সুভাওয়ালা তিনি আমাকে যা দিয়েছেন সেটা তোমরা যা এনেছ তার থেকে অনেকগুণে উত্তম তোমরা আমাকে আর কি দিতে পারো এখানে দাফসির কারগন তারা বলেছেন যে সুলাইমান দুনিয়াবী পার্থিব সম্পদের কথা বুঝাননি যদিও বা তার কাছে যে পার্থিব সম্পদ ছিল সেটাও তাদের উপহার উপ ঢকনের থেকে অনেকগুণে বেশি ছিল শ্রেষ্ঠ রাজত্ব সুলাইমানের অধিকারে কিন্তু সুলাইমান আলাহিসাম যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে নবুবতের কথা যে শ্রেষ্ঠত্বের কথা সুলাইমান বুঝিয়েছেন সেটা হচ্ছে এই নবুয়াতের কথা ওহির ইলম দিনের জ্ঞান সত্যিকারের হক বা তিলচেনার ক্ষমতা এই বিষয়গুলোকে সুলাইম বুঝিয়েছেন এটাকে আমার কাছে যা আছে সেটা তোমাদের এই বস্তুগুলো থেকে উত্তম তারপরে তিনি বললেন তোমরা তোমাদের এই উপহারগুলো নিয়ে কতই না উৎফুল্ল আনন্দবোধ বোধ করছো অর্থাৎ সুলাইম তিনি বুঝিয়ে দিলেন তোমরা আমাকে এই উপহারগুলো দিয়ে ভাবছিলে যে আমাকে কিনে নেবে আমাকে ক্রয় করা সম্ভব নয় আমাকে এই হাদিয়া তোহফা দিয়ে তোমরা খুশি করতে পারবে না দুনিয়া বিয়ে একজন রাজাবাসাকে সম্পদ দিয়ে কেনা যেতে পারে কিন্তু তোমরা আমাকে এর মাধ্যমে ক্রয় করতে পারবে না খুশি করতে পারবে না তোমরা কতই না উৎফুল্লবোধ করছো সুদায়াম ইসলাম তিনি বললেন হুম বিজুনু منها কিবহু وهم صاغرون বরং তোমরা এগুলো তার কাছে এগুলো দিয়ে পাঠিয়েছে এবং তাকে বলো আমি অবশ্যই তোমাদের মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাজির হব যাকে প্রতিরোধ করার শক্তি তোমাদের নেই এবং আমি অবশ্যই তাদেরকে সেই জনপদ থেকে লাঞ্ছিতভাবে বের করে দেব পরিণামে সবাই হবে অপমানিত। অপমানিতাম দৃঢ় পূর্বের সিদ্ধান্তকে আবারও জানিয়ে দিলেন তিনি বললেন ফিরে যাও যারা এই সমস্ত তোহফা পাঠিয়েছে তাদের কাছে এবং গিয়ে বলো এমন এক সৈন্য দল বাহিনী আমি পাঠাচ্ছি যাদেরকে মোকাবেলা করার কোন ক্ষমতাই তোমাদের নেই এবং যখন আমরা প্রবেশ করব তোমাদের দেশ থেকে তোমাদের অপমান করে তাড়িয়ে দেওয়া হবে সুলাইম ইসলাম বলেন এই সমস্ত তোহফা তোমরা নিয়ে ফেরত চাও প্রত্যাখ্যান করলো প্রতিনিধি দল রানী কাছে ফিরে এসে রিপোর্ট জানাল সুলাইমান এই তোহফাগুলোকে ফিরিয়ে দিয়েছে। একটি তিনি বুঝতে দিয়েছেন যে এই ব্যক্তি সুলাইমান আর দশজন সাজা বাদশাহ বা শাসকের মতো ননী কোন সম্পদী ব্যক্তি নন তিনি রানী বিকে নিয়ে আসার জন্য প্রথম পদক্ষেপ যদিও সুলাইমান ইসলাম তাকে স্পষ্ট হুমকি দিয়েছেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে অপমানিত করা হবে আমরা সেনাবাহিনী নিয়ে তোমাদের মোকাবেলা করবো এরপরও যুদ্ধে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে বিষয়টা সমাধান করার জন্য কাছে তিনি পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন এবং যুদ্ধে না গিয়ে বরং কোন তিনি সরাসরি নিজে যাবেন নিজে গিয়ে দেখা সাক্ষাৎ করবেন এই জন্য তিনি তার সাথী বহর প্রস্তুত করলেন তাদেরকে নিয়ে তিনি সুলাইমান ইসলামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা দিলেন এদিকে রানী ইয়েমেন থেকে সাবা থেকে দিয়েছেন জেরুজালেমের উদ্দেশ্যে আর ওইদিকে সুলাইমান জেরুজালেমে তার পারিষদর্গের নিয়ে তিনি সভায় উপস্থিত সেখানে কি ঘটছে দেখুন সুলাইমান্লাম তিনি তার পারিষদর্গকে বললেন হে আমার তারা আমার কাছে আত্মসমাপন করতে আসার আগেই কে আছো তাদের সেই সিংহাসনকে আমার কাছে নিয়ে আসতে পারবে হুদ সেই পাখি যখন রিপোর্ট প্রকাশ করেছিল সে তাদের আভিজাত্যের তাদের সাম্রাজ্যের প্রতীক হিসেবে কিসের বর্ণনা দিয়েছিল সাবার রাজ্যের সেই সিংহাসনের কথা সিংহাসন হচ্ছে তাদের রাজত্বের প্রতীক তাদের গর্ব ও অংকার তাদের শ্রেষ্ঠ বিষয় এরকম সিংহাসন শুধুমাত্র সাবার ছিল যেটা আর কোথাও ছিল না তাদের একটা ইউনিক প্রতীক সুলাইমুল্লাহ ইসলাম বললেন যে কে আছো এমন তারা সেখানে তারা সেখান থেকে এখানে আসার আগেই সেই সিংহাসনকে উঠিয়ে এখানে নিয়ে আসতে পারবে এখন এখানে আমাদের কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন সুলাইম যে ঘটনাগুলো সংঘটিত করছেন সিংহাসনটাকে নিয়ে আসা এবং এই যে রানীর কাছে পত্র পাঠাচ্ছেন বা আরো যে ঘটনাগুলো সামনে ঘটবে কেন তিনি এগুলোকে সংগঠন করছেন কি উদ্দেশ্যে তাফসির কার্ন তারা এই দিয়েছেন তিনি বলেছেন সঈদানা সুলাইমান্লাম তিনি চাইলেন তার নবুয়াদ সেই রানীর সামনে প্রমাণ করতে এবং এই জন্য আল্লাহ সালাম তাদের তারা যে সত্যিকারের নবী এটার জন্য আল্লাহ সু তাদেরকে কিছু মদিজা দিয়ে থাকেন যে মদিজাগুলো তারা সংগঠিত করেন প্রমাণ হিসেবে তারা হচ্ছেন সত্যিকারের নবী টিকতীভাবে সাহেজ সুলাইম আল্লাহ সাল্লামের ক্ষেত্রে তার গোটা সাম্রাজ্য ছিল তার মর্দিজা তার রাজত্ব তার শক্তি ক্ষমতা এটাই হচ্ছে তার নবতের প্রমাণ কাজে এই প্রমাণকে সোলাইম আলাহিসাম ব্যবহার করতে চাচ্ছেন যেটা সেই রানীর হয়তো ইসলাম গ্রহণের জন্য এটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ এগুলোকে ব্যবহার করে তিনি সেই রানীকে ইসলামী থেকে আহ্বান করতে চাচ্ছিলেন যেমন তিনি বুঝতে পারেন তিনি কোন রাজা নন বরং তিনি একজন আল্লাহ নবী কাজে রানীমএন থেকে যখন জেরুজালেমে এসে পৌঁছাবেন তার আসার আগেই জেরুজালেম থেকে পৌঁছাতে হবে ইএমএন ইএমএন থেকে আবার আসতে হবে জেরুজালেমে তারা পৌঁছানোর আগেই সেই সিংহাসনকে এখানে নিয়ে আসতে হবে নিঃসন্দেহে এটা বেশ আশ্চর্যজনক একটা বিষয় প্রথমে কে কাজ করতে চাইল প্রথমে যে কাজ করার জন্য রাজি হল সে হচ্ছে ইফরিত মিনাল জিন ইফরিত এই শব্দের অর্থ আমরা বলতে পারি এভাবে কোন একটি কাজে সুদক্ষ বিশেষজ্ঞ এক্সপার্ট কোন একটা কাজ করতে করতে যখন সর্বোচ্চ পর্যায়ে কেউ পৌঁছে যায় তাকে বলা হয় তাকে ইফরিত ইফ্রিত মিনাল জিন জিনদের মধ্যে সবচেয়ে সে বলল সেই কাজ করার জন্য তৈরি শক্তিশালী এক জিনিস বলল আপনার বর্তমান স্থান থেকে আপনার এই মজলিশ থেকে উঠার আগেই সেটাকে আমি আপনার কাছে নিয়ে আসব অবশ্যই আমি এই বিষয়ের উপরে বিশ্বস্ত অবশ্যই আমি এই বিষয়ের উপরে ক্ষমতাবান সেই জিন নিজের যোগ্যতা নিজের সিবি সে প্রেজেন্ট করছে সুলামালের কাছে সেখানে বসতেন ফজর থেকে জোহর পর্যন্ত এই সময়টা তিনি রাজকার্য সভা পরিচালনা করতেন তার যে সংসদ তিনি সেটাকে পরিচালনা করতেন যে প্রস্তাব দেওয়া হয়েছিল তার ভিত্তিতে আমরা বলতে পারি যে সিংহাসন নিয়ে আসার জন্য যে সময় বরাদ্দ করা হয়েছে অর্থাৎ সেই জিন আপনি আপনার সভা থেকে ওঠার আগে উপস্থাপন করবো এর থেকে আমরা এর জন্য সময় চেয়েছে সেই কয়েক ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা বর্তমান সময় আমরা দেখতে পাই এই দীর্ঘ দূরত্ব পারি দেওয়ার জন্য উরুজাহাজ করেও এই একই রকম সময় লাগে কাজেই সেই ইফরিত মিনাল জিন তার গতিবেগ ছিল সেই একই রকমের আল্লাহ আলম এই কাজ করতে তার কতটুকু সময় লাগত কিন্তু বলা হয়ে থাকে যে ফজর থেকে জোহর পর্যন্ত সোহাইমান ইসলাম দরবারে বসতেন সেই সময়টাই সে চেয়েছিল কয়েক ঘন্টা সময় সময়ে সেই যুগে এই দীর্ঘ দূরত্ব এই এতটুকু সময়ের মধ্যে পারি দেওয়া এটা ছিল একটি অকল্পনীয় বিষয় কারণ সেই সময়ে সব থেকে দ্রুতগতির বাহন ছিল উট এবং ঘোরা এই প্রস্তাব যথেষ্ট ভালো প্রস্তাব গ্রহণযোগ্য প্রস্তাব কিন্তু মজার ব্যাপার হল সালাম এই প্রস্তাবকে নাকচ করে দিলেন কারণ তিনি এর থেকেও ভালো আরেকটা প্রস্তাব লাভ করলেন কয়েক ঘন্টা সময় যথেষ্ট নয় এর থেকে দ্রুতগতির অল্প সময়ে কাজ করা চাই। আরেকটি প্রস্তাব তিনি এমন এক ব্যক্তি যার কাছে রয়েছে শক্তি এটা ফুটে ওঠে তার মধ্যে জ্ঞান ছিল সে জিন্দের মধ্যে যে সুদক্ষ ফ্রি ফ্রিদ তার থেকেও একটা ভালো প্রস্তাব নিয়ে আসবো আল্লাহ সুতরাহ বর্ণনা করে বলেন মিনাল যার কাছে আল্লাহর কিতাবের ইলম ছিল ইলমুল মিনাল কিতাব ছিল সে বলল আপনার চোখের পলক ফেলার আগেই সেটাকে আমি আপনার কাছে নিয়ে আসবো চোখের পলক ফেলার আগেই সেই সিংহাসন আমি আপনার সামনে এসে উপস্থাপন করব ইল কিন্তু সেটা কি ধরনের ইলম ছিল কি ধরনের জ্ঞান ছিল এ জানা নেই কারণ আল্লাহ শুধুমাত্র এতটুকু বর্ণনা করেছেন কিতাবের ইলুল মিনাল কিতাব এখন এটা কোন কিতাব দাউল ইসলামের কিতাব নাকি অন্য কোন কিতাব এই বিষয়ে আমরা আলোচনায় অগ্রসর হব না কারণ সেটা হচ্ছে ইলমুল গাইব বা আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত যেটা শুধুমাত্র আল্লাহ সোহমতালান অদৃশ্যের জ্ঞান এক্ষেত্রে আমরা কোন ইসরায়েলি বর্ণনা রেবায়তের দিকে যাব না কাল্পনিক দিকে না গিয়ে আমরা আমাদের বর্ণনাকে এখানে সীমাবদ্ধ করব বরং আমরা নিশ্চিতভাবে যেটা জানি সেটাই বলবো যে হচ্ছে কিতাবের ইলম ছিল এবং এখান থেকে যে শিক্ষাটি আমাদের জন্য প্রয়োজন সেটা হচ্ছে ইলমের শক্তি জ্ঞান এটা হচ্ছে শক্তির উৎস যাই চোখের পলকে সিংহাসন চলে আসল সুলাইম আলাহ ইসলামের চোখের সামনে সুলাইমুল আল্লাহ ইসলামের অধীনে আল্লাহ সুহামতাল সুহাম আল্লাহ এই ধরনের শক্তিগুলোকে দিয়েছেন তাহলে আমরা বুঝতে পারি এটাও একটা প্রমাণ সুলেমানের রাজত্ব কত শক্তিশালী ছিল যেটা সেই যুগে চিন্তা করা যায় না চোখের পলকে সিংহাসন সেই ইম এম তাকে নিয়ে আসার ক্ষমতা এরকম একটা ঘটনা সংঘটিত সুলেমান তিনি যখন দেখলেন তা তার সামনে দাঁড়ানো সিংহাসন তখন তিনি বললেন এটা হচ্ছে আমার রবের অনুগ্রহ তিনি সেই কৃতিত্ব এ ক্রেডিট সেই জ্ঞানী ব্যক্তিকে দিলেন না কিংবা বললেন না যে তার এই বিশেষ জ্ঞান রয়েছে কৃতিত্ব রয়েছে এই জন্য সে এটাকে নিয়ে আসতে পারল বরং তিনি বললেন এটা আল্লাহ একটি অনুগ্রহ আল্লাহ এবং এই বিষয়টা আমাদের বিশ্বাসের অংশ হওয়া উচিত যেটা আমরা সবসময় সচেতন প্রয়োজন সচেতনভাবে আমাদের মানসিকতায় উপস্থিত থাকা তখনই যে কোনো বিষয় ভালো ঘটে আমরা অনেক সময় নিজেদের দিকে কৃতিত্বারোপ করতে চাই কিন্তু তা উচিত নয় আমাদের উচিত যা কিছু ভালো আল্লাহর পক্ষ থেকে এবং যা কিছু ভুল আমরা করে থাকি যে বিপর্যয় আমাদের জীবনে আসে সেগুলো আমাদের নিজেদের দোষী আছে যা কিছু ভালো এটা ঘটে আল্লাহর পক্ষ থেকে এরপর সাহেদিনা সালাম তিনি বললেন আল্লাহ সুহামতাল্লাহ তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ না অতজ্ঞ সেটা দেখার জন্য আল্লাহ সুহাম তাল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন এগুলো সবই হচ্ছে আমার জন্য পরীক্ষা এটা দেখার জন্য যে আমি কৃতজ্ঞতা আদায় করছি কিনা তিনি বললেন যে কৃতজ্ঞ হয় সে নিজের জন্যই কৃতজ্ঞ হয় নিজের নফসের উপকারের জন্যই কৃতজ্ঞ হয় তখন আমরা আল্লাহতা প্রকাশ করি আল্লাহ সুক্রিয় আদায় করি এর মাধ্যমে আমরা আল্লাহ কোন উপকার করি না বরং আমরা আমাদের নিজেদেরই উপকার করে থাকি এবং তিনি আরো বললেন আর যে ব্যক্তি প্রত্যাখ্যান করে কুফরি করে সে যেন জেনে রাখে আমার মালিক সব ধরনের অভাব থেকে মুক্ত এবং একান্ত মহানুভব আল্লাহমতাল্লাহ তিনি সব ধরনের অভাব থেকে মুক্ত আল্লাহমতাল্লাহর কোন চাহিদা নেই কাজে আপনি যদি আপনার কৃতজ্ঞতা প্রকাশ না করেন আমাদের জেনে রাখা উচিত এতে আল্লাহ কোন ক্ষতি নেই কোনো এই বিষয়গুলো মাঝে মাঝে আমাদের নিজেদেরকে স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন কারণ সামান্য কিছু কাজের কারণে বিভিন্ন সময় শয়তান আমাদের মধ্যে কোমন্ত্রণা প্রদান করে এবং এই ধরনের মনোভাবকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করে যে আমরা দিনের জন্য এই কাজ করছি টাকা পয়সা দিয়ে এত খেদমত করছি আল্লাহর দিনের এত উপকার করছি না আল্লাহর দিনের জন্য যে সময় বা শ্রম আমরা দিচ্ছি এটা আমাদের নিজেদের উপকারের জন্য প্রয়োজন আল্লাহ সুভাও চাল্লার জন্য কোনো প্রয়োজন নেই যেগুলোর মাধ্যমে আমাদের উপকার হয় সাইজ ইসলাম তিনি বললেন সিংহাসন যখন সামনে এসে গেল তিনি বললেন তার সিংহাসনের আকৃতি কিছুটা পরিবর্তন করে দাও সামান্য কিছু সৎসজ্জা পরিবর্তন করো কিছুটা পরিবর্তন আমরা দেখব সে সত্যিই এটাকে সনাক্ত করতে পারি কিনা নাকি সে তাদের মধ্যে সামিল হয়ে যায় যারা কোন পথের দিশা পায় না পরিবর্তন করে নিয়ে আসা হলো সিংহাসনের চেহারায় সামান্য কিছু পরিবর্তন মূল কাঠামো একই থাকলো সিংহাসনের যে সৌন্দর্য যে স্ট্রাকচার কোন পরিবর্তন ঘটল না অপ্রত্যাশিত কোন পরিবর্তন আসলো না শুধু সামান্য এরপর যখন ইয়েম থেকে সফর করে রানী রেব এসে পৌঁছালেন তাকে জিজ্ঞাসা করা হল সিংহাসন দেখিয়ে দেখুন তো আপনার সিংহাসন দেখতে এইরকম ছিল কিনা এখানে একটি সহজ প্রশ্ন করা হয়েছে যে এটা কি আপনার সিংহাসনের মত ইয়ে জন্য হ্যাঁ অথবা না এই ধরনের একটা প্রশ্ন সরাসরি পারতেন। আরেকটি বিষয় লক্ষণীয় যে বিষয়টা নিয়ে তাদের মধ্যে গর্ব ছিল অহংকার ছিল সাবার সেই বিশাল সিংহাসন একই রকম একটা সিংহাসন দেখা যাচ্ছে যাচ্ছে দেখা রয়েছে। কাজেই এটা সেই রানীর মতে থাকা গর্ব অহংকারকে দমন করতেও সহায়ক হলো যেন তিনি সেই জন্য নিজেদেরকে খুব বেশি শক্তিশালী বা অভিজাত মনে করতে না শুরু করেন একই রকম সিংহাসন সুলাইমানের কাছেও আছে কাজেই তাদের সেই শ্রেষ্ঠত্ব অহংকার থাকল না এরপরেও যখন প্রশ্ন করা হল এটা কি একই রকম সিংহাসন কিনা দেখুন তো তখন তিনি একটি খুবই কৌশলী উত্তর দিলেন ডিপ্লোম্যাটিক আনসার দিলেন হ্যাঁ না কিছুই বললেন না বললেন কালাদু হু তিনি বললেন এটা তো দেখতে একই রকম মনে হচ্ছে হ্যাঁ অথবা না মাঝামাঝি একটা উত্তর দিলেন বলেছেন বললেন এই ঘটনার আগেই আমাদের কাছে সঠিক ইলম এসে পৌঁছে গেছে এবং আমরা আল্লাহ সুতার কাছে আত্মসমর্পণ করেছি সেই রানীকে যে জিনিসটি ইমানে বাধা দিয়েছিল সেটা ছিল আল্লাহকে বাদ দিয়ে অন্যের গোলামী করা কাজেই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আল্লাহ বলছেন যে যেই রানী সাবার রানী সে অমুসলিম ছিল কাফের ছিল তার কারণ হচ্ছে তার পরিবার শিকতা তার পরিবেশ তার বেড়ে ওঠার পরিবেশ সেটা ছিল দূষিত এক কুফরি সমাজ কুফরি সিস্টেম কাজেই তিনি সেই পরিবেশেরই একজন মানুষ হিসেবে বেড়ে উঠেছেন সেখান থেকে বের করে নিয়ে সে ইসলামে প্রবেশ করানোর জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো করছেন সুলাইমান তিনি যখন উপক প্রত্যাখ্যান করে ফেরত পাঠালেন সেটা ছিল প্রথম স্টেপ সেই রানীকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য অবিকল সেই সিংহাসন যখন তার সামনে উপস্থাপন করা হল তিনি বলতেও পারছেন না যে এটা তো আমারই সিংহাসন কারণ কিভাবে নিয়ে আসা সম্ভব তিনি সেই সাথে সাথে ইএমএন থেকে রণা দিয়েছেন এই সময়ের মধ্যে দুইবার সে পথ অতিক্রম করা জেরুজাল্যান থেকে ইএমএন যাওয়া ইএমএন থেকে আবার সিংহাসন নিয়ে আসা এটা তো সম্ভব নয় আবার দেখতে একই রকম মনে হচ্ছে কাজে অবিকল সে সিংহাসনকে রানী সামনে উপস্থাপন করা যে শক্তি এটাকে তার সামনে প্রদর্শন করা এটা ছিল আরেকটি স্টেপ সেই দিকে নিয়ে আসার জন্য তাকে বলা তাকে বললেন সুলাইমুল্লাহাম তৃতীয় স্টেপ তাকে দিলেন যার মাধ্যমে তিনি ইসলামে প্রবেশ করতে পারেন তাকে বলা হল স্যার হে প্রবেশ করব্দের অর্থ হচ্ছে সুলাইমান একটি বিশেষ প্রাসাদ ছিল আশ্চর্যজনক তার মধ্যে একটা হচ্ছে সেই নিচে কি আছে সে দেখা যাচ্ছে সেই প্রাসাদের বয়ে যাচ্ছে নদী বয়ে যাচ্ছে ঝর্ণা অর্থাৎ প্রাসাদটাকে বানানো হয়েছে পানির উপরে সুহানো কাচের মেঝে কাজের মেঝে এবং এমন কাজ যেটাকে সেই সময়ের মানুষ হয়তো তখন তারা জানত না স্বচ্ছ দেখা যাচ্ছে এর নিচে কি আছে সাইজানা সুলাইম আল্লাহ ইসলাম যখন সেই রানীকে আহ্বান করলেন প্রাসাদে প্রবেশ করার জন্য রানী এই অভাবনীয় প্রযুক্তি সঙ্গে তখন পরিচিত নন তিনি জানেন না কাজে তিনি ভাবলেন যেহেতু যা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে এর তলদেশ অর্থাৎ পানি প্রবাহিত হচ্ছে এটাকে অতিক্রম করে তাকে প্রাসাদে প্রবেশ করতে হবে কাজেই পানি অতিক্রম করার আগে তিনি তার জামার নিচের অংশ কিছুটা উপরে তুললেন করে যখন তিনি প্রসাদের আয়নাসম সেই তলদেশকে দেখলেন তখন তার কাছে মনে হল এজন্য স্বচ্ছ জলাশয় এবং এটা মনে করে তার উভয় হাটু পর্যন্ত কাপড় তিনি টেনে তুলে ফেললেন এখন এই বিষয়টি নিঃসন্দেহে খুবই লজ্জাকর একটি বিব্রতকর বিষয় ছিল কেন বিব্রতকর কারণ এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সেই যে রাজত্বে বসবাস করছে তার যে সমস্ত প্রযুক্তিগত উৎকর্ষ রয়েছে সেটা সুলায়মান আল ইসলামের রাজত্বের প্রযুক্তিগত উৎকর্ষ থেকে অনেক অনেক পেছনে তিনি এই প্রযুক্তির ব্যাপারে কিছুই জানেন না যদি জানতেন তাহলে তিনি পানি মনে করে তার উপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য কাপড় টেনে তুলতেন না কারণ এটা হচ্ছে স্বচ্ছস্ফোটিক নির্মিত মেঝে যার উপর দিয়ে তিনি কাপড় না তুলেই হেঁটে যেতে পারবেন এর নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এই অনভ্যস্ততা এই প্রযুক্তি সম্পর্কে না জানা এটা তার জন্য একটা লজ্জার কারণ ছিল বিব্রতকর বিষয় ছিল এতগুলো আয়োজন আল্লাহ তাকে কি আল্লাহ যে মজিদাগুলো দিয়েছেন প্রমাণ হিসাবে সুলাইমানের নবুয়াতের সেই প্রমাণগুলোকে তিনি ব্যবহার করেছেন সেই রানীকে দিন বুঝতে সাহায্য করার জন্য সাইদিনা সুলাইমান আলাহিসাম তাকে বললেন এটা হচ্ছে একটি স্ফটিক নির্মিত প্রসাদ। এই তথ্য এই উপস্থাপনা এটা ছিল ইসলামের পথে সেই রানীর জন্য তৃতীয় এবং শেষ স্টেপ তিনি আত্মসমর্পণ করলেন এবং বললেন হে আমার মালিক আমি এতদিন পর্যন্ত আমার নিজের উপরে জুলুম করে এসেছি আজ আমি সুলাইমানের সাথে আনুগত্যের স্বীকৃতি দিলাম আল্লা রবুল আলমিনের প্রতি সেই রবের প্রতি করতে স্বীকৃতি দিলাম তিনি জগৎসমূহ রব রানিকে সম্পেন বিশ্বজগতির পাবনকর্তা কাছে তিনি হয়ে গেলেন মুসলিম হয়ে গেলেন সমর্পিত। বর্ণনা শেষ এখন এই ঘটনার যদি সঠিক ডিরেকশন আমাদের জানা না থাকে তাহলে এখান থেকে আমরা কখনোই শিক্ষাগুলোকে গ্রহণ করতে পারব না শায়েখানোয়ার তিনি বলেন আমরা আগেও বলেছি এর বাইরে আমরা জানি না এর বাইরে আমরা বর্ণনা করব না ইসলাম গ্রহণ করার পরে পরবর্তী ঘটনা কি ঘটেছিল কারণ সেই সম্পর্কে অনেক ধরনের কল্পকাহিনী কেচ্ছা কাহিনী রূপকথার প্রচলিত রয়েছে যেগুলোকে নিশ্চিতভাবে বলার জন্য কোন প্রমাণ বা দলিল নেই অনেকেই বলে থাকে সুলাইমান আলহিসাম বিলগিসকে বিয়ে করেছেন অর্থাৎ সমস্ত ঘটনাগুলোকে তারা নিয়ে যান একটি সম্পূর্ণ ভিন্ন ডিরেকশনে সুলাইমান ঘটনাগুলোকে সংঘটিত করলেন আল্লাহ দেওয়া তাওসারে একজনকে ইসলামের দিকে তিনের দিকে নিয়ে আসার জন্য আর মানুষেরা কাল্পনিক কেচ্চা কাহিনী তৈরি করে পুরো ঘটনার ডিরেকশন ঘটিয়ে দিল আরেকদিকে একটা প্রেম কাহিনী কাজে এই কাল্পনিক কেচ্চা কাহিনীগুলো নিয়ে আমরা কখনোই মাথা খামাবো না বা সময় নষ্ট করবো না কারণ এগুলো সত্যি নয় যার কোনো ভিত্তি বা দলিল নেই এগুলো আল্লাহ সুহাম্মাল্লাহার আম্বিয়াদের উপর আরোপ করা অসম্মানজনক কিছু বর্ণনা কাজে এগুলোকে আমাদেরকে পরিহার করতে হবে আলস মহামতালা কেন এই ঘটনাগুলোকে কোরআনে আমাদের সামনে উল্লেখ করেছেন কারণ যেন আমরা এগুলো থেকে ইব্রাহ শিক্ষা গ্রহণ করতে পারি ইব্রাহ মানে হচ্ছে শিক্ষা বা নির্যাস শিক্ষামূলক কাহিনী যে বিষয়গুলোকে কোরআনেগুলোকে উল্লেখ করেননি এ কারণে উল্লেখ করেননি কারণ সেগুলোর মধ্যে কোন শিক্ষণীয় বিষয় নেই কাজে এই কাহিনীগুলো জানা কাহিনীগুলো কোন উদ্দেশ্য বর্ণনা করা হচ্ছে এই কি কিভাবে প্রয়োগ করতে হবে এই প্রয়োগ ক্ষমতা প্রয়োগ বুদ্ধি এটা আমাদেরকে থাকতে হবে এটাই আমাদের কাজে আসবে এটা আমরা শিক্ষা লাভ করব আল ইল আল নাফি বা উপকারীবিদ্যা যে ইলম যে জ্ঞান কোন কাজে আসে না তার কোনো থেকে আমরা দূরত্ব অবলম্বন করব কল্পের অংশ ঘটনার সার অংশ হচ্ছে এটাই আল্লাহ সুলাইমকে যে সুবিশাল নিয়ামতগুলো দিয়েছিলেন বড় বড় নিয়ামতগুলো দিয়েছেন যে রিসোর্সগুলো দিয়েছেন সম্পদ দিয়েছেন সবগুলোকে সুলাইম ব্যবহার করেছেন দিনের ক্ষেত মতে এমনভাবে ব্যবহার করেছেন যা দেখে সেই সূর্য পূজারী বিলকিস সাবার রানী সেই ইসলাম কবুল করেছিল মুসলিম হয়ে গিয়েছিল এটাই হচ্ছে এই ঘটনা সব থেকে বড় শিক্ষা আমাদের সম্পদ আমাদের রিসোর্স আমাদের সক্ষমতাকে যা আল্লাহ দিয়েছেন বস্তুগত কিংবা যে কোনো কিছু সবগুলোকে দিনের কাজে ব্যবহার করা এজন্য আমরা দেখতে পাই এক বর্ণনা করা হয়েছে ধনীদের সামনে কিয়ামতের দিন আলাহ সুবাহ দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করবেন সাঈদিনা সুলাইম আলাহ ইসলামকে কারণ তার যে ধন সম্পত্তি যে নিয়ামত এই সবগুলোকে ব্যবহার করেছেন দিনের কাজে তিনের খেদ মতেল আল সৈদ মোহাম্মদ ও আল্লাহ ওয়াসাবি সাল্লাম